বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নীতি নন্দহিত শ্রী নন্দ নন্দনন্দন বন্দে আধিকা চারণোদয় গোপীজন সামুত বৃন্দাব মনোহর বংশাশ কৃপাশেবচ পাবনেভাবেভ্য নতি বা লং লংঘায় গি কিতমহংবন্দে পরমন্দমা বৃন্দায়ুসে বৈ পিয়া বৈ কেশবাস ভক্তিপদে দেবী স্বই নমো নম নারায়ণ নমস্ত নরো দেী সরস্বতিং ব্যাসদে গৌরী পশনে গুভক্তি ভোক্তি প্রমদা জগোদ্ব ধৈর্য সদা পিভব ভবিষ্ট দোহম তেথা পদবি শরণ্য ভীতাহামপালিপূত বন্দে মহাপুষতে চর্যাতজ সুপিতরক্ষ্মী ধর্মীষ্ট বচসা জরমে গেপি বধাব বন্দে মহাপুষ তে চর ইয় পাদবন খচন্দমি ছটা বিসুরপবধু সুদর্শি পূর্ণাগর সারমোতি সারাধিকা মি কৃভা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দৈতাধর শিবসা দি গৌরভক্তি কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্বৈতিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদাধর শিব সদি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তন শ্রিয়তগদাধর শেবাস গৌগুভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম আজানু ল ভুজৌ কনক সিতর কমলা বিষাম্বর বরুগর্মপাল বন্দে জগত করুণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম রাম হরে কা বাচা মন সৈন্দর বুদ্ধি স্বভাব করতী যদ সকল পরসম নারায়ণা সমর্প বাচা মনস্বত্মনশ্রি তো সবাব করত যদ সকল পরসী নারায়ণাও ছিল শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পহুপা জানিয়েছেন লোকপ্রিয়তা অনুসন্ধানের নাম হচ্ছে অভক্তি ভগবতপ্রিয়তা অনুসন্ধানের নাম হলো ভক্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পহুপা জানিয়েছেন যে ভগবতপ্রিয়তা অনুসন্ধানের নাম কৃষ্ণপ্রিয়তা প্রিয়তা অনুসন্ধানের নাম হলো ভক্তি আর লোকপ্রিয়তা অনুসন্ধানের নাম হলো অভক্তি সেটা নিজের ভোগের বিষয় এই দুটো কথা জগৎবাসীর কাছে চিৎকার করে জানিয়ে দিতে হবে এই দুটো কথা চিৎকার করে জগৎবাসীর কাছে আচরণ সমেত তুলে ধরার নামই হল পরোপকার পরোপকারের কি কি সংজ্ঞা আপনাদের জানা আছে এতদিন পর্যন্ত আপনারা কী কী জেনেছেন আমার সেটা জানা নেই পরোপকারের কি কি সংজ্ঞা আপনারা এতদিন পর্যন্ত জেনেছেন আসছিল সরস্বতী ঠাকুর এই কথা দ্বারা কি বলতে চাইলেন এর অর্থই বা কি এটা অনুভবের বিষয়বস্তু সাধারণ ব্যক্তিগণের হতে পারে না কৃষ্ণপ্রিয়তা কৃষ্ণের সুখ অনুসন্ধানের নাম হলো বাস্তব ভক্তি আর লোকপ্রিয়তা অনুসন্ধানের নাম হলো অভক্তি এই দুটো কথা আচরণ সমেত এই সিদ্ধান্তকে বাসের কাছে চিৎকার করে বলে দেওয়ার নাম হল বাস্তব পরোপকার পরোপকারের যে সব সংজ্ঞাগুলো আপনাদের এতদিন পর্যন্ত মাথায় ঘোরাফেরা করছে হৃদয়ে বৈষ্ণব জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেগুলো আমল পরিবর্তন হয়ে যাবে কেন সেগুলোর কোনো মূল্য থাকে না আপনারা জানেন অসুস্থ ব্যক্তি থেকে নাম হলো পরোপকার আপনারা জানেন খেতে পায় না কোনো ব্যক্তিকে যদি খাইয়ে দেয় সেটাকে পরোপকার বলে আপনারা এই কথা শুনেছেন যে মরণাপন্ন ব্যক্তি কোনো বিপদে পড়ে যাচ্ছিল তাকে বাঁচানো পরোপকার ইত্যাদি কথা জেনেছেন কিংবা বন্যাগ্রস্ত ব্যক্তিদেরকে ওপর থেকে যদি চিঁড়ে মুড়ি ছড়িয়ে দেয়া হয় এগুলো সব পরোপকার বলে আপনারা জেনেছেন এতদিন যতদিন পর্যন্ত শ্রী চৈতন্য মহাপভুর করুণাটা জগতের কাছে সুলভ হয়নি ততদিন পর্যন্ত এই সব কথাগুলো সবাইয়ের মনে হয়েছিল গুলো ঠিক কথা কিন্তু ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন এগুলো জীবের পারমানেন্ট উপকার নয় সবই টেম্পোরারি যে উপকারগুলো কিছুদিনের মধ্যে বা এক্ষুনি করলে আর একটু পরই ফুরিয়ে যায় উপকারের ফলগুলো সেই সব উপকারগুলো নিত্য উপকার নয় আত্মার উপকার নয় সেখানে সব খোলার উপকার এই শরীরগুলোর ওপর থেকেই যদি রক্ত আর মাংসগুলোকে বার করে নেওয়া হয় যে কাঠামোগুলো থাকবে তাহলে আমরা দেখব কোনো স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না সব ভেলকিবাজি মজা সব গায়েব হয়ে যাবে সেব এই রক্ত আর মাংসের যে পোলেকটা রয়েছে এইটার জন্য সমস্ত লোকের মধ্যে একটা ভুতুরে কাণ্ড দাঁড়িয়েছে বাঁদর বাঁদরির প্রতি আকর্ষণ হচ্ছে সুয়র সুয়রির প্রতি আকর্ষণ হচ্ছে পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষণ হচ্ছে স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ ইত্যাদি সব ভেলকিবাজি চলছে সব মায়া মায়াদেবীর একটা অদ্ভুত খেলা এ থেকে এই জড় যারা আছেন তারা রেহাই পেতে পাচ্ছেন না সম্ভব নয় আমি আপনাদের সত্যি সত্যি পরোপকার করতে বসেছি আমি আপনাদের পরোপকার করতে বসেছি বললেও কথাটা পরিপূর্ণ কথা হলো না আমি আপনাদের পরম পরম পরোপকার করতে বসেছি যদি আমি আপনাদের পরম পরোপকার করতে না বসতাম যদি আপনাদের মনোরঞ্জনের কোন ব্যবস্থা করতাম তাতে আপনাদের তরফ থেকে অনেক হাততালি অনেক প্রশংসা দাবি করতাম কিন্তু এগুলোর প্রতি আমার বিন্দুমাত্র রুচি নাই তাই জন্য পরম পরোপকার পরম পরোপকার করতে গিয়ে যে সমস্ত কঠোর কথাগুলো আমাকে উচ্চারণ করতে হয়েছে সেগুলো সমস্ত ব্যাধিগ্রস্ত মানুষকে নিরাময়ের জন্য যে ব্যবস্থাগুলো করা হয় বৈদ্যের এটা আপনার আত্মার চিকিৎসার জন্য এইসব ব্যবস্থা করা হয়েছে ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন উন্নত ব্যক্তি সবসময় আক্রান্ত হন যিনি ওপরে ওঠেন অনেক উপরে আছেন লোকের মঙ্গল করতে চান পরোপকার করতে চান তাদের অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে অনেক আক্রমণের মুখোমুখি হতে হয় যখন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আপনাকে বলেছিলেন সমাজকে চৈতন্য ভাগবতে এত পরিহারেও যদি যে পাপি নিন্দা করে তবে লাথি মারুথার মাথার উপরে তখন আপনাদের তরফ থেকে অত্যন্ত এজিটেশন ছিল। অত্যন্ত একটা রিয়াকশান ছিল একই কথা বৈষ্ণব হয়ে এরকম ধরনের তবে লাথি মারুথার মাথার উপরে এগুলো কি কথা বৈষ্ণব জগতে যতক্ষণ পর্যন্ত প্রবিশ্ব না হয় যতক্ষণ পর্যন্ত পরম বৈষ্ণবের পদ যতক্ষণ জীব না প্রাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত তবে লাথি মারুতার মাথার ওপর আর পুরীষের কি ছইতে মুইসে লগিষ্ঠ দুটো শব্দকে একই একই অর্থ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত সে পরম বৈষ্ণবতা লাভ না করে যতক্ষণ পর্যন্ত সে পরম বৈষ্ণবতা না লাভ করে ততক্ষণ পর্যন্ত বৃন্দাবন দাস ঠেকুরে তবে লাথি মারুতার মাথার ওপরে আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের পুরীষের কি ঠইতে মুইছে লোকিষ্ঠ দুটো যে একই অর্থ এটা বোঝা যায় না কি করে বোঝা যায় দুটো একই অর্থ দুটো তো আলাদা অর্থ না দুটো একই অর্থ এই দুটো অর্থ যখন কেউ বৈষ্ণবতা প্রাপ্ত হয় তখন বুঝতে পারে যে কতখানি তৃণাধবী ভাব হলে পরে কতখানি জীবের প্রতি করুণা হলে পরে এই সমস্ত দুস্থ জীব যখন চৈতন্য নিত্যানন্দের অপ্রাকৃত কথা যেখানে পাথর বিগলিত হয় এসব না বোঝার ভান করছে এগুলো বুঝলে তাদের জড়জগতের জগতের অসুবিধা হয়ে যাবে তারা তবুও নিন্দা করছে সেই ক্ষেত্রে বৃন্দাবন দাস ঠাকুর করুণার বশবর্তী হয়ে বলছেন আমি তাদের মাথায় যদি পদাঘাত করি তাদের মাথায় যদি চরণ রাখি তাহলে আমার চরণ রেণু প্রাপ্ত হয়ে ওদের অমঙ্গল দূরীভূত হয়ে যাবে তাদের মাথার বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে এবং তারা গৌর নিত্যানন্দ নামক অনন্ত আনন্দময় যে অবতার এর উপরে আর কিছু হতে পারে না সেটা তখন তারা ধীরে ধীরে বুঝতে পারবে সেই জন্যই প্রহ্লাদ মহারাজ বলেছেন চলছেন যতক্ষণ পর্যন্ত মহৎ ব্যক্তিগণের রজতে অভিষিক্ত না হয় ততক্ষণ পর্যন্ত দূষিত বুদ্ধি কখনোই দূরীভূত হতে পারে না এটা হয় না শিল ভক্তিবল্লভ তীর্থকোশ্রী মহারাজ বৃদ্ধ বয়স চিৎকার করে বুক ঠুকে বলেন যে কেউ ভগবানকে চায় না কেউ চায় না সব মিথ্যাবাদী মিথ্যে কথা বলছেন তারা ভগবানকে বাস্তবিক পক্ষে কেউ চায় না তারা যদি ভগবানকে চান তারা আমার সামনে আসুন এই ভাগবত স্পর্শ করুন তুলসী স্পর্শ করুন জগন্নাথের দিকে তাকান শালগ্রাম ধরুন ধরে প্রতিজ্ঞা করুন হ্যাঁ আমি ভগবানকে চাই অন্য কিছু চাই না কেউ করতে পারবে श्री समय चित तैग होन ब्रह्मचारी हन सब्जा हाँ जगन्नाथ जगत चाहिए कारण वास्तविक पक्षे हृदय दिखे तकाले देखा जा कमना वनाना जीवर हृदय बासा बेधे रही अवस्थाय जगन्नाथ के प्राप्ति हवा এটা কি করে সম্ভব হতে পারে কিন্তু আশার আলোক আমাদের এইটাই যে ভাগবত জানিয়েছেন যে অকাম ও সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেণ যজেত পুরুষম্পরম এটা আমাদের আশা আমাদের যদি আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু মনের মধ্যে যদি এরকম একটা ভাব থাকে যে জগন্নাথ ছাড়ার কাউকে আমি ডাকবো না আমার সুবিধে হোক অসুবিধে হোক কোনো প্রসঙ্গেই আমি অন্য কোনো দেবতা বা অন্য কোন দেবতান্তরের কোন তাদের অবতারের কোনো কিছু প্রসঙ্গ আমি হৃদয়তে আনতে পারি না আমার হৃদয়তে একমাত্র জগন্নাথ ছাড়া কৃষ্ণ গোবিন্দ ছাড়ার কোনো কিছু স্থান নেই এরকম জোরে যদি অনন্য একটা ভাব এসে থাকে তালে সেখানেই বলেছেন অকাম ও সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্র এণ ভক্তিযোগেণ যত পুরুষম্পর এদের জন্যই বলা রয়েছে গীতাতে যে যদি অপিচেদ সুদূরাচার ভজতে মামান্য ভাগ মাম অনন্য ভাগ অর্থাৎ অন্য কোন দেবতান্তর অন্য কাউকে ডাকবার কোনো প্রশ্নই আসে না কেবল ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়ার কাউকেই তার পছন্দ হয় না ভালো লাগে না মনের মধ্যে সে একটা ভাব রয়েছে কিন্তু সে বিভিন্ন কামনা বাসনা যদি জড়িয়ে থাকে চৈতন্য চরিত্র বলছেন ভগবান শ্রীকৃষ্ণের দায়িত্ব রয়েছে সেই কামনা বাসনাগুলোকে আস্তে আস্তে কাটিয়ে ভক্তের সঙ্গদান করে ধীরে ধীরে বিশুদ্ধ অবস্থায় কোনো না কোনো দিন তাকে উন্নীত উন্নত অবস্থায় নিয়ে যেতে পারে। যদি কামনা বাসনা জড়িত অবস্থা অন্য অন্য দেবদেবতার আরাধনা বা অন্যন্য অন্য ক্রিয়াকর্মের প্রতি আস্থা রাখেন ভগবত সংকীর্তন হরিকথা হরি কীর্তনের প্রতি আস্থা না রাখেন তাদের সেক্ষেত্রে আসা সেরকম সুবিধের নয় সেরকম অবস্থা হয় না সেই জন্য সেখানে জানিয়েছেন যে পরোপকারের যে সংজ্ঞাগুলো আপনাদের জানা রয়েছে সেই সংজ্ঞাগুলো এতদিন পর্যন্ত আপনারা জানতেন কিন্তু বাস্তবিক পাক্যে আপনাকে যখন বোঝানো হবে কৃষ্ণের ভক্তি কাকে বলে কৃষ্ণ ভক্তি করলে পরে যে সর্বকিছুই করা হয়ে যায় সর্ব কর্তব্য হয়ে যায় সমস্ত কিছু যখন হয়ে যায় সেই কথা যখন আপনাকে বোঝা হবে কৃষ্ণ ভক্তির কথা যখন বুঝবেন সমস্ত কিছু যখন বোঝা হবে কৃষ্ণভক্তি কাকে বলে সমস্ত তথ্য যখন স্ফূর্তিপ্রাপ্ত হবে তখন দেখবেন সত্যি কোথায় তাই জগতের সেই মূর্খ লোকগুলো যে ভ্রান্ত পথে দৌড়াচ্ছে তাদেরকে চুলের মুঠি ধরে বৈষ্ণবরা এদিকে টেনে এনে বলে এদিকে এসে ওখানে কোথায় যাচ্ছ এটা আপাতদৃষ্টিতে অত্যন্ত দুরূহ কাজ জগৎবাসী চাইবে না এ ধরনের যে তাদেরকে টেনে এনে শুদ্ধ ভক্তির কথা দেখানো হবে প্রারম্ভিক ক্ষেত্রে তারা কিছুতেই চাইবে না তাদেরকে শুদ্ধ ভক্তির কথা বোঝাতে চাইলে তারা বুঝতে চাইবেন না সেই জন্য বাস্তবিক কথা হলো এই সাধুসঙ্গের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে সাধুসঙ্গ যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়তে परिसफुट नत भगव राज्य गोपन कथा से अनुभव करते महत्वादार माह विमुक् महसेवादार माहम संगी संगम बोल चेन, অ বলছেন যে মহৎ সেবা কখনো বিফলে যায় না মহৎ সেবা মহৎ কাকে বলে মহৎ ব্যক্তির যে সংজ্ঞাগুলো আপনারা জগতে জেনেছেন সেটাও বলতে বলতে যাবে মহৎ কাকে বলবেন যার কৃষ্ণ ভক্তি নেই আমি আগে বেশ কয়েকদিনে কিছু কিছু সকালে বিভিন্ন সময় আলোচনা করেছি কৃষ্ণ ভক্তি বলে যে বিষয়বস্তু যাদের নেই সেই যদি ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলে দাবি করেন তথাপিতার বিন্দুমাত্র কোনো মূল্য শাস্ত্র দিতে পারে না সেগুলো আমি জানিয়েছি আলোচনা করে বিপ্রাদমুখার সপচম বরিষ্ঠম বলা হয়েছে ব্রাহ্মণ যদি দ্বাদশটা গুণ সম্পন্ন হন কিন্তু কৃষ্ণ ভক্তি বর্জিত যদি হন তার থেকে সপচ চন্ডাল যদি হয় সপচ হয় তারা যদি কৃষ্ণ ভক্তি সমন্নিত হয় যেমন রামায়ণেতে চণ্ডালের কথা আপনারা যান তাকে রামচন্দ্র আলিঙ্গন দিয়েছিলেন বন্ধুত্ব স্থাপন করেছিলেন কাজেই কৃষ্ণ ভক্তি ভগবৎ ভক্তি রামচন্দ্রের প্রতি ভক্তি থাকা মানেও বিষ্ণু ভক্তিও একই সেটা কৃষ্ণচন্দ্র যেহেতু সহ সর্ব অবতারের অবতারই সেইজন্য কৃষ্ণ ভক্তি মানে রাম ভক্তি যদি হয় সেটা কৃষ্ণভক্তি হয়ে যায় বিশুদ্ধভাবে কৃষ্ণভক্তি না হল রামচন্দ্রের প্রতি ভক্তি করা মানে যেহেতু কৃষ্ণ থেকেই রামচন্দ্র এসছেন সেহেতু কথারের মধ্যে কোনো দোষ থাকতে পারে না কৃষ্ণ মানে হচ্ছে সর্ব অবতারের অবতারই সেই সেখানে বলছেন যে মহৎ ব্যক্তি হল ভক্তি সমন্বিত মহৎ ব্যক্তি তিনি যিনি জগতবাসের ওপর করুণা করে কর্মকাণ্ডের পথ জ্ঞান কাণ্ডের পথ কোনো কিছুই উপদেশ করবেন না তাদেরকে কোলে করে নিয়ে কেবল শুদ্ধ ভক্তির অমৃত পান করিয়ে দেবেন এইগুলো হচ্ছে মহৎ ব্যক্তির লক্ষণ মহৎ ব্যক্তি কাউকে ভ্রান্ত পথে পরিচালনা করে না জগৎবাসীর হিসাবেতে অনেক ইতিহাসেতে মহৎ ব্যক্তির নাম আপনারা পেয়েছেন কিন্তু শাস্ত্রীয় বিচারে তাদের মহৎ ব্যক্তি বলা হয় না এটা হয় না শাস্ত্রীয় বিচারে সেই জন্য সেখানে বলা হচ্ছে মহৎ সেবাদার মাহবিমুখে মহৎ ব্যক্তিগণের সেবা করলে পরে তার যে জড় বন্ধন সেটা উন্মুক্ত হয়ে সে অপ্রাকৃত জগতের সন্ধান পাবেন এইটাই হলো কথা আর তম দারম যশীতম সঙ্গী অনেক ব্যাখ্যা করার সময় পাওয়া যাচ্ছে না সেই জন্য অল্পের ওপর আমি কিছু বলব শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন ভজন রাজ্যের ফার্স্ট সিক্রেসি হল যে প্রথমে তোমাকে মায়া থেকে পার হতে হবে মায়ার মধ্যে কবলিত থাকাকালীন অবস্থায় বাস্তবিক কৃষ্ণ ভোজন শুরু হবে না ব্যতিরিকভাবে কিছু হতে পারে গুরু বৈষ্ণব তোমাকে নিয়ে করিয়ে নেবে ব্যতিরিকভাবে কিন্তু বাস্তবিক হয় না সেই জন্য সেখানে বলছেন চৈতন্য চৈতন্যিত অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার এখন অসৎ কাকে বলবে বাজারের লোকে অসৎ বলতে গেলে তারা রেগে যাবে আমরা অসৎ নাভনি অসৎ কি করে তাদের বোঝানো যাবে সেই ব্যাপারগুলো তাদেরকে বুঝতে গেলে তাদেরকে যেমন চিন্তামণি বেশ্যার চিন্তাটা সম্পূর্ণ বিপরীত ছিল কিন্তু তার কনসেপশান তার যে ধারণা সম্পূর্ণ বদলে গেল কী করে বলছে হরিদাস ঠাকুরের সঙ্গে তিন রাত্রি খালি হরিদাস ঠাকুরের কাছে বসেছিলেন কিছু করেননি আর যতবার হরিদাস ঠাকুরকে বলছেন হরিদাস ঠাকুর ও কথাটার মানে বুঝতে পারছেন বদ্ধ অবস্থায় রয়েছে হরিদাস ঠাকুরকে এসে বলছে তুমি পরম যুবা আমাকে অঙ্গীকার করো অন্য ও বুঝছে হরিদাস ঠাকুর বলছে হ্যাঁ তোমাকে আমি অঙ্গীকার করবো তুমি বসো এইভাবে তিন রাত্রির হরিদাস ঠাকুরের শ্রীমুখী শুদ্ধ হরিনাম সবান করার পর এতদিন ধরে যে অনন্তকালের যার যে প্রিজুটিকে প্রিজুটিসিক্যাল কনসেপশান বদ্ধমূল ধারণা সমস্ত বদলে গিয়ে একটা বিশুদ্ধ ধারায় পরিচালিত হয় জড়জগতের লোকদেরকে তোমরা যেহেতু উপকার করতে বসছো গৌরীয় মঠের প্রতিনিধি হিসাবে দাবি করছো নিজেকে সেহেতু অদৈর্য হলে হবে না তিনি তুমি শুনিস না হলে পরে জগতের লক্ষ্যে উপকার করতে পারবে না উপকার করার পরেও আমাকে আক্রমণ করতে আসে তারপরেও আমাকে উপকার ছাড়লে চলবে না উপকার করতে হবে যেহেতু তুমি উপকার করার জন্য এসছো জগতে যেহেতু তুমি সাধু হয়েছ পরোপকারের জন্য সেহেতু তোমাকে কোমর ভেদে নাবের জগতের লোক আক্রমণ করবে তথাপি তাদের মুখমকি হয়ে তোমাদের আচরণ আচার আদর্শ চরিত্র সব উত্থাপন করে দেখিয়ে এবং চৈতন্য মহাপ্রভুর যে কৃপা কতটা বিশুদ্ধ যে দয়া যে কৃপা পাওয়ার পর অমন্দয় দয়া বলা হয়েছে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর দয়াটা যদি কেউ লাভ করে কোনো ভক্তের মাধ্যমে से ही दया केमंदर उदय कथाटार मान बोझा गलना अमंदर उदय हमें जो दया कर चैतन्य महापुर दया जदि को भक्तर माध्यम जो आपनी लाभ करें से कई दया को दिन अमंगलर उदय है ना कि जड़जगत क्यों अपना उपकार कर सही अनेक अमंगल उदय होते एमक भगवत भक्त रास्ता तुम सम्पूर्ण सरे जो पो মিন্দাপুরে শ্যামানন্দ গৌড়িয়া মঠের একটা ছোট্ট ঘটনা বলবো একটি উদাহরণ না দিলে এদের মাথায় ঢুকবে না সামানন্দ গৌড়িয়া মঠের একটা ছোট্ট ঘটনা একটি নবীন যুবা সে গ্র্যাজুয়েশান পাস করেছে মঠের প্রতি তার খুবই শ্রদ্ধা বিভিন্ন সাধুদের কাছে আসেন বর্তমানের মতো অবস্থা ছিল না যে দেখেই রাগ করে চলে যাবে। সেই সময়তে সেখানে সাধুরের কাছে আসতেন হরিকথা শুনতেন মঠে দণ্ডবত এমনকি তার এত শ্রদ্ধা যে মন্দিরের পরিষ্কার সকালবেলা উঠে বিভিন্ন জল দিয়ে পরিষ্কার করে দিতেন তিনি হঠাৎ তার তিনি টিউশনি করে নিয়ে জীবন জীবনযাপন করতেন ঘরে বাবা নেই বিধবা মা কোনো মতে চলে যায় হয়তো ভাই বোন থাকতে পারে হঠাৎ তার এইভাবে চলছে চলতে চলতে তার অর্থনৈতিক অবস্থা ভালো নয় তখন স্যার মনে হলো যে অর্থনৈতিক অবস্থাটা একটু ভালো হলে ভালো হয় ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন জানি না তার কাকা ধনী ব্যক্তি ছিল কোনো দিন সেরকম উপকার সেরম করেননি বলে ভাইপো তুই এক কাজ কর তোকে কিছু টাকা দিচ্ছি তুই পানের বরজ এই নিয়ে নে দু একটা আর এতে তুই কিছু টাকা দিচ্ছি তুই ব্যবসা কর আর আমারও একটু উপকার করে দিবি এইসব দেখছি যে লোকজন কম চড়ে বাট লুটে খাচ্ছে একটু লক্ষ্য রাখবি বলে হ্যাঁ এই উপকারটা আমি করে দেব বলে টাকা পেলো টাকা কম না বেশ মোটামুটি ভালো টাকা সেই নিয়ে পানের বরজ শুরু করলো করে পানের ব্যবসা এমনিতেই ভগবানের সেবা করলে গুরুবৈষ্ণবের একটু দণ্ডবোধ করলে তার ফল তো সে পেয়েই যায় বদ্যজি এইভাবে তার ব্যবসা ফেলে ফুলে ফেঁপে উড়ল। ব্যবসা যখন ফুলে ফেঁপে উঠলো তখন যে সকালবেলায় এসে যে দণ্ডবোধ করতো একটু হরি কথা সে সেসব চলে গেলো সেগুলো সময় হচ্ছে না আর বললো রোববারে একবার আসে বাজারে যদি মা কোনো ব্রহ্মচারীর সঙ্গে দেখা হয় বলে কী ব্যাপার আপনি আসেন বলে কি বলবো এরা মোম মহারাজকে বলব না আমি যাবো রোববারে যাব এইভাবে সে রবিবারে বা ছুটির দিনেও অল্প অল্প করে যেতে আরম্ভ করে তারপর যেন কাকা যেহেতু চাকা দিয়েছে জড় জগতের লোক হলো নাপিত নাপিত যেমন কামিয়ে নেয় ওরকম রকম যারা বিষয়গুলো দেবে তোমাকে কামিয়ে নেবে তোমার ডান দিক সব সে বললো আমি টাকা দিয়েছি আমার উপকার করছিস না সেই জন্য কি করলো হ্যাঁ ঠিক আছে তোমার উপকার তো করতেই হবে সারাদিনে ওই খেজমাত করতে করতে কাকার বড় যেসব চুড়ি চারা হচ্ছে দেখতে গিয়ে সময় গেল লাঠি উঠলো সব তখন গুরু বৈষ্ণব ভগবান সব চুলে গেল আর তার সঙ্গে দেখা হলো না কিছু দিন পরে মা বললো খোকার আমার বিবাহ দিতে হবে খোকা বড় হয়েছে এখন কখন কি হয় বিবাহ দিয়ে দিলে আরও চুল গেল সব গিয়ে সব যা কিছু কর্মকাণ্ডে যেরকম প্রবিষ্ট হওয়ার রাজ্যে যেও যাচ্ছিল তার থেকে সম্পূর্ণ ঘুরে এবার চলে অবক্তির পথে আর গুরু বৈষ্ণবের সঙ্গে দেখাও হয় না কোনো কিছু সম্ভব হয় এইভাবেতে আপনারা কি জানতে পারলেন যে উপকারটা কাকা করল সমাজের লোক অ্যাডভার্টাইজমেন্ট করবেন হ্যাঁ এটা উপকার আমিও মানছি হ্যাঁ উপকার রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে কিছু সুবিধে হয়েছে কিন্তু সেই উপকারের ফলেতে তার যে আত্মার যে উপকারের রাস্তাটা খুলছিল সেটা পারমানেন্টলি চোখ হয়ে গেল বন্ধ হয়ে গেল কিন্তু সমাজের লোক এই উপকারটা উপকারটাকেই বলবে আমি আপনাদের প্রমাণ করে দেবো আমি ভয় পাই না সমাজে সব জায়গায় চিৎকার করি কথা বলি আমার সভ্যতা কম আছে সেখানে বলি জলজগতের লোক যে পরোপকারের যে অ্যাডভার্টাইজমেন্ট খুলেছেন দান ছত্র বিভিন্ন রকম বিভিন্ন সংস্থাগুলো খুলেছেন অমুক সংস্থা অমুক সংস্থা আমি নাম বলছি না কেন সমালোচনা করতে বসি নাই তারা বিভিন্ন পরোপকার করার জন্য বিভিন্ন সংস্থা খুলেছেন আপনাদের কিন্তু সেই পরোপকারের পেছনেতে সেই যে ব্যানারটা সামনে যে অ্যাডভার্টাইজমেন্ট রেখেছেন দেখো অমুক মিশন এই উপকার করে লোকে এই যে ব্যানারটা আপনারা দেখছেন এই ব্যানারের পেছন দিকে আপনারা যেটা আপনাদের চোখের মাথা খেয়ে বসেছেন আপনারা দেখতে পান না এই ব্যানারটার পেছন দিকে গোপনেতে তাদের স্বার্থের তাণ্ডব নৃত্য চলছে কিন্তু বাইরে কিন্তু সুন্দর বাইরে বিরাট পরোপকারের ব্যবস্থা দেখা যাচ্ছে কিন্তু এই ব্যানারটার পেছন দিকে যেটা আপনাদের চোখে পড়ছে না তাদের পেছনে বিশাল নিজ স্বার্থের একটা বিশাল বিষয় রয়েছে যেটা আপনারা জানতে পারেন সেই জন্য বৈষ্ণবগণের যে পরবকারের বিষয়টা এটা আপনাদের প্রথমে নির্দয় মনে হব মনে হয় ওনার দয়ামায়ণ এইরকম কথা বলেন কিন্তু যেদিন আপনি আত্মার স্বরূপ খুঁজে পাবেন তখন বুঝবেন এনার মতো পরম পরোপকার আর জগতের অনন্তকালে কেউ করতে পারে না এই অল্পের ওপর আমি কথাগুলো বললাম সেখানে বলা হচ্ছে শ্রীমৎ ভাগবতী যে সব প্রসঙ্গগুলো আলোচনা করা হয়েছিল তাতে কৃষ্ণের সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো আমি খুবই সংক্ষেপে বিভিন্নভাবে আপনাদের কাছে আলোচনা করতে বাধ্য হয়েছি বিভিন্ন দ্বারকা লীলা আদি বিস্তৃতভাবে কিছুই বলতে পারি না এরব কিছু করার ছিল না সেখানে জরাসন্দ আদি তাদেরকে ভগবান ভীমসেনকে দিয়ে নাশ করেছিলেন এসব কথা আমি সংক্ষেপে সব আলোচনা করেছি কিছু করার ছিল না এখন প্রশ্ন হলো এই একাদশকন্ধের মধ্যে যে অমূল্য রত্ন লুকিয়ে রয়েছে সেই সব অমূল্য রুত্নের রত্নের কথা শুনতে গেলে আপনাদের অত্যন্ত ধৈর্য ধরতে হবে অধৈর্য হলে চলবে না কিন্তু এই সমস্ত একাদশকন্ধের যে সমস্ত গুপ্ত কথা যে শিক্ষা আছে সেই শিক্ষাগুলোর যদি বিন্দুমাত্র কেউ লাভ করে তার জীবনে আমল পরিবর্তন হয়ে যায় কিছু করার থাকবে না তার এমন একটা আশ্চর্যকর শিক্ষা একাদশকন্ধে রয়েছে সেই একাদশকন্ধের শিক্ষা অত্যন্ত গুড়তর শিক্ষা কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা অল্প অল্প কিছু স্পর্শমাত্র করে যাব তার মধ্যে কথা হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষরূপে লীলা মনে হচ্ছে মানুষ বলে মনে হচ্ছে ভগবান মানুষ লীলা যেন করবার জন্যই এরকম ধরনের দেখাচ্ছেন কিন্তু ভগবানের শরীর মানুষের মতো মনে হলেও গীতা ভগবান বলেছেন মানুষম দেহম আশ্রিতম ভাগ দেব বলেছেন এখথা জন্ম কর্ম চমে দিব্যম যোগ্য তৃত ত্যাগতা দেহম পুনর্জন্ম নৈতি মেতী সুহার্জন ইত্যাদি কথাতে বলেছেন যে যে ব্যক্তি আমার এই দেহটা যে প্রাকৃত নয় অপ্রাকৃত যে বুঝতে পারে খালি বুঝতে সে আর এই জন্ম মরণের থেকে বেরিয়ে চলে যেতে পারবে এইসব কথা ভগবান অ্যাসিওরেন্স দিয়েছেন তবু আমার বিশ্বাস হয়নি কেন আমি প্রাচন্ড এখানে প্রশ্ন হল এই ভাগবতী ভাগবত ভাগবতী মহাপরায়ণও বলেছেন ভজতে তার দোষী যা শ্রুত্যা তৎপরভাবে মানুষই তনিমা শ্রেতম মানুষের মতো দেহ ধারণ করেছেন মানুষের মতো দেহ ধারণ করেছেন এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদের এ কথা বুঝে নিতে হবে না তার মানুষের মতো দেহ ধারণ মানে হয়তো এই দেহটা পরে ফেলে দিতে হবে তা নয় মানুষের মতো দেহ ধারণ করেছে মানে এক্স্যাক্ট মানুষের মতোই দেখতে কিন্তু তিনি অপ্রাকৃত কিন্তু তিনি যে সমস্ত দিব্য কর্ম জন্মকর্ম আবিষ্কার করেন তাতে বাইরের দৃষ্টিতে মানুষের মতো মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের গা থেকে রক্ত বেরোচ্ছে বলে মনে হয় যখন গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরার ভিত্তিতে মুখ ঘর্ষণ করছেন বাইরে বেরোতে গোপীভাবে রাধারানি ভাবেতে উন্মত্ত হয়ে গেছেন তখন এরকম ঘষতে ঘষতে তার মুখমণ্ডল দিয়ে এখানে রক্ত বেরোচ্ছে দেখা গেছে কিন্তু এইগুলো সব কিন্তু বাস্তবিক পক্ষে যেগুলো আপনারা জেনেছেন এগুলো বাস্তবিক পক্ষে সত্য নয় এগুলো যাগুলি দেখেছেন সব আপনাদের যারা প্রাকৃত বুদ্ধি হৃদয়তে আসবে তাদেরকে যারা জড়ো প্রাচণ্ড ব্যক্তি তাদেরকে বঞ্চনা করার জন্য ভগবানের শরীর থেকে সিনিজ নিয়ে রক্ত বার করে নেওয়া যায় না কিন্তু ভগবান দেখেছেন রক্ত বের করছে ডাক্তার যদি সিনিজ নিয়ে তুলতে যাই রক্ত বেরোবে না সেরকম ধরনের জিনিস নয় কিন্তু উনি ওই রকম মানুষকে বিলাপ করছেন ছুটে যাচ্ছেন ছটক পর্বতে কাঁটা গাছ লাগলো কেটে গেলো ঠিক যেমন মানুষের হয় এরকম রিলা করছে নিচ্ছে করে কিন্তু জগতের মানুষ যারা প্রাষণ্ড তাদেরকে বঞ্চনা করার জন্য জগন্নাথ ইচ্ছে করে হাত দুটোকে এরকম লুকিয়ে ফেলেছেন প্রগন্নাথ আপনাদের কাছে প্রমাণ করতে চান কিছু দিতে পারবেন না পাচন্ড লোকজন আর এই জন্য তিনি হাত দুটোকে লুকিয়ে ফেলেছেন পা দুটো দেখ আমার হাত পা নেই তোরা এক কাজ করো অন্য অন্য জায়গায় যা আমরা যদি কিছু নেই দেখ না হাতও নেই পাওয়া নেই সার্বভৌম পন্ডিতের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচলে বেদান্ত ব্যাখ্যান গ্রন্থ প্রকাশিত হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে তখন সেখানে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছিল যে সেই ভগবানের যে অপানাচার্যগতের যে হাত পা তোমাদের থাকে সেরকম হাত পা নেই কিন্তু ভগবানের অপ্রাকৃত হাত পা আছে ইন্দ্রিয়াণী অশ্ব সকলেন্দ্রীয় বৃত্তিমন্ত্রী পাশান্তি পান্তি কলয়ন্তী চিরম জগন্তী সব ব্রহ্মসঙ্গীতা ব্রহ্মা দেখেছেন ব্রহ্মা দেখেছেন সেটা বলেছেন মানে আশ্চর্য বাস্তবিক খবর কি দেখেছেন ভগবানকে মানে বলছে ইন্দ্রিয়া সকলেন্দ্রীয় বৃত্তিমন্ত্রী পাশান্তি পান্তি কালয়ন্তি চিরম জগান্তি ইত্যাদি কথা বলেছেন ব্রহ্মা ব্রহ্মা বলছেন যে যে ভগবানের কে আমি ভগবান করুণা করে আমায় দর্শন দিয়েছেন আমি আশ্চর্য দেখলাম ভগবানের যে কোনো ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে ইন্দ্রিয়া যশ্ব সকল ইন্দ্রিয় বৃত্তিমন্ত্রী মানে ভগবান চোখ দিয়ে ভজন ভোজন করতে পারে চোখ দিয়ে আমি দৃষ্টি দিল যে ভজন করলো হয় নাকি মানুষ গ্যাঁজা কুড়ি কথা বলতে বোঝেন না পাগলের দল সব ষণমুখে বসে রয়েছে তোমাদের জড়োজগতে যদি দেখা যায় সর্পের কান দেখেছো কে দেখেছে সপের কান বল এখানে কে দেখেছে সাপের কান কে দেখেছে কেউ দেখেছে বলতে পারে না কেউ এখানে কেউ নেই সাপের কান দেখি কেন সাপের কান নেই তো দেখবে কি তোমার কান আছে এরকম কান নেই তো শোনে তো ভালো করে হ্যাঁ চোখ দিয়ে শোনে হ্যাঁ চোখ দিয়ে হ্যাঁ ওই জন্য সাপের আরেক নাম হলে অক্ষীর শ্রবা সাপের নাম ওই জন্য পর্যাবাচিক শব্দ যারা অমর কোষ যারা বিদ্যান ব্যক্তি এসব তারা জানেন বাস্তবিক পক্ষে বাকি সাধারণ লোক জানতে পারেন না সাপের আরেক নাম হলো অক্ষীর শ্রবা চোখ দিয়ে তিনি কি করেন এই চোখ দিয়ে তিনি দেখেন এবং এই চোখ দিয়েই তিনি এই চোখ দিয়েই সাপ দেখে এবং চোখ দিয়েই সে কী করে শোনে দুটোই কাজ করে তাহলে তুমি জড়োজগতে যদি দেখছো সাপ একটা এরম হতে পারে তার তুমি অপ্রাগী জগৎ ভগবান বিশ্বাস করছো না মূর্খ কেন চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে মায়াবাদকে খণ্ডন করেছিলেন যখন মায়াবাদ বলছেন ভগবান বিকারী হন ভগবান বিকারী হয়ে জগৎপ্রাপ্ত হন তখন সেখানে চৈতন্য মহাপ্রু প্রমাণ করেছেন ভগবান কি করে বেকারি হন ভগবানের শক্তির বিকার এই জগৎ হল শক্তির পরিণতি জগৎ হলো শক্তির পরিণতি মায়াবাদকে আমরা গৌরী খণ্ডন করব। এখন আমরা চাইছি যে আমাদের এই গৌড়ীয় মঠে এমন এমন ছেলে পেলে আসুন আমাদের দুর্ভাগ্য দোষটা আমাদের যেহেতু আমি গাধার মতো আচরণ করেছি এতদিন আমি আপনাদের বোঝাতে পারিনি বা আমি নিজের নিশ্চেষ্ট হয়ে কেবল নিজের ভজনের চেষ্টা করেছি লোকের কাছে সেরকম আলোচনা বিশেষ করিনি মন্দিরাদিতে হয়তো সেই কারণই হবে নালে এতদিনে অনেক ছেলে চলে আসত প্রচুর ছেলে ভালো ভালো তারা উত্তর পেত তাদের প্রশ্নের উত্তর মঠগুলো খালি আমাদের খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য নয় সেখানে এই সব আচরণের জন্য গৌরঙ্গ আদেশ করেছেন রক্ত জল করা পরিশ্রম গৌরী মঠের এক একজন সাধু করবেন সেখানে বলছেন সেই সব ব্যক্তিগুলো আমাদের কাছে আসবেন তাদেরকে সেরামবা তৈরি করা হবে সেটাও হচ্ছে না বর্তমানে তাদেরকে তৈরি করার পর তারা আমি মরে যাব তারপর কে থাকবে তারপর তো লোক চাই তিনি এই সমস্ত কথাগুলো জগতের কাছে বোঝাবেন এ ব্যক্তির অভাব হয়ে যাচ্ছে বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি যার জন্য এইসব কথাগুলোর উত্তর পাচ্ছেন। চৈতন্য মহাপু উত্তর দিয়েছেন যে জড় জগতে স্পর্শমণি বলে একটা জিনিস পাওয়া গেছে সনাতন গোসাইও পেয়েছিল আমি কথা বলেছি সকালের আলোচনা প্রসঙ্গে সকালে যখন হরিগত আলোচনা করিছে সেখানেও সব বলা আছে যে সনাতন গোসাই স্পর্শমণি পেয়েছিলেন সেই স্পর্শমণিটা ঠেকাবার সঙ্গে সঙ্গে আমরা পুরানে অন্যান্য জায়গায় দেখেছি স্পর্শমণি বলে একটা জিনিস আছে এবং বৈজ্ঞানিকরাও স্বীকার করে নিয়েছে তারা বলছেন না এটা অসম্ভব নয় তারা অস্বীকার করছেন না তার মধ্যে হ্যাঁ স্পর্শমণি হতে পারে যখন আকবর বাদশাহ পর্যন্ত এই স্পর্শমণিটাকে পাওয়ার জন্য জলেতে যে ফেলে হয়েছিল যমুনার জলেতে ছুড়ে ফেলে দিয়েছিলেন স্পর্শমণি লাগবে না যেটা কবি ঠাকুর রবি ঠাকুর লিখেছিলেন যে ধনে হইয়া ধনী মণিরে মাননা মনি তারই এক কণ মা আমি নত সুরে সেই ঘটনাটা মনে করি দিচ্ছি খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর এই কবিতাটা পড়েছেন আপনারা যারা শিক্ষিত সেখানে পাওয়া গেছে এই যে সনাতন সেই স্পর্শ পাথর তিনি পেয়ে যমুনার তীরে ওই মাটির তলায় রেখে দিয়েছেন ও সাধুদের কি প্রয়োজন সব কিন্তু সেই ব্যক্তিকে যখন দিয়েছিলেন সেই ব্যক্তির প্রয়োজন বিশ্বনাথের কাশি বিশ্বনাথের আদেশে তিনি গেছিলেন তখন সেই স্পর্শমণিটা স্পর্শ করে দেখো যেখানে ঠেকাবে লোহাতে শোনা হয়ে যাবে তাই নাকি লোহার তো ঠেকিয়ে দেখেন সত্যি শোনা কালো জিনিস পেয়েছি দৌড়াতে আরম্ভ করেছি কিছু দূর গৌড়ে চিন্তায় পড়ে গেল এই সাধুটার কাছে কি সম্পত্তি আছে যে আমার এই সম্পত্তিতে এই যে আমাকে নোংরা যেমন মূত্র বৃষ্টে দেখায় হাত দিয়ে দেখালে এখানে খুঁড়ে বার করে না তাহলে এর কাছে কি সম্পত্তি আছে যে এর থেকে নিশ্চয়ই মূল্যবান তখন আবার ফিরে এলো এই যে পাথরটাকে যমুনায় ছুড়ে ফেলে দিল দেবলা এসব পাথর লাগলো আপনার কাছে কি সম্পত্তি আছে সেই সম্পত্তি আমায় দিন দয়া করে যার প্রভাবেতে আপনি এটাকে কি তুচ্ছ জ্ঞান করেন জঞ্জা জগতের জঞ্জা সেটা আমাকে দিন আকবর ব্যবসা খবর পেয়েছিলেন তিনি নোংর নামিয়েছিলেন জাহাজ নামিয়েছিলেন যমুনায় আগবার বাসার বাবারও ক্ষমতা ছিল না সেটাকে পাবে কেন ভগবানের নয় কিন্তু আকবরবাসার প্রমাণ পেয়েছিল এটা সত্য কেন যে বিরাট নোংরটা জাহাজে নামিয়েছিলেন নোংরটার সঙ্গে ওই স্পর্শপাতরটা স্পর্শ পুরো নোংরটা শোনা হয়ে গেছে যখন নোংরটা তুলেছে পুরুষ মনে আরে তার মানে স্পর্শপাতরটা আছে কিন্তু খুঁজে পাননি ভগবানের ইচ্ছা নয় বৈজ্ঞানিকরা বলছে হ্যাঁ হতে পারে এটা কোনো গল্প নয় কারণ হচ্ছে আমরা যখন দেখি কেমিস্ট্রিতে বড় বড় অ্যাটমিক ওয়েটের যে এলিমেন্টগুলো রয়েছে ইউরেনিয়াম প্লুটোনিয়াম এই সমস্তগুলো ইউরেনিয়াম তার নিউক্লিয়ার স্ট্রাকচার ডিগ্রেড হয়ে ভেঙে গিয়ে পরবর্তী এলিমেন্টের এলিমেন্টে ট্রান্সফার হয়ে যায় এগুলো সব অনেক আগে থেকে এখন নতুন নাই যারা পড়েছেন তারা জানে ইউরেনিয়ামটা আস্তে আস্তে অন্য মেটালে পরিবর্তন হয়ে যায় সেটা কী করে হয় কারণ বৈজ্ঞানিক বলছি এটা যদি সম্ভব হয় তার ভেতর থেকে আলফাবিটা গামা তিনটে রে বেরোয় এতে তার ভেতরের সব স্ট্রাকচার পরিবর্তনে হয়ে পরের এলিমেন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে ইফ ইট ইজ পসিবল যদি এটা সম্ভব হয় তাহলে আমরা নিশ্চয়ই হতে পারে যদি লোহার ভেতরে স্পর্শ করার পর লোহার ভেতরে অ্যাটেমিক স্ট্রাকচারটা পরিবর্তন গোল্ডের অ্যাটমিক স্ট্রাকচার হয়ে গেল হতেই পারে আশ্চর্য কিছু নেই যারা কেমিস্ট তারা বৈজ্ঞানিকরা স্বীকার করে হতে পারে এখন আমাদের প্রশ্ন হলো মহাপ্রভু ঠিক এই যুক্তিটা দিয়েছেন সার্বভৌমকে সার্বভৌকে বলছেন তুমি এটা আপনি তুমি এটাকে অবিশ্বাস করছো কেন যদি জলজগতের স্পর্শমণির এরকম ক্ষমতা থাকে লোহাকে পরিবর্তন করে দেয় সোনাতে অথচ স্পর্শমণির ইন্ট্যাক্ট নিজের কোনো পরিবর্তন হয় স্পর্শমণি ওকে স্পর্শ করে পরিবর্তন করে লোহাতে কিন্তু তার জন্য স্পর্শমণির ভেতরে কোনো রিয়াকশন হল না স্পর্শমণি সেরামি থাকলো সেরকম জলজগতের কোন সাধু কোনো দুশ্চরিত্র ব্যক্তিকে তাদের জীবন পরিবর্তন করে সাধু বানিয়ে দেবে এটা আর বড়ো কথা কি হরিদাস ঠাকুর করেছে আমরা প্রমাণ দিয়েছি এভাবে প্রচুর প্রমাণ আছে কটা প্রমাণ চাই কত কোটি প্রমাণ চাই কত কোটি প্রমাণ পাওয়া যাবে শাস্ত্রে কিন্তু প্রশ্ন হলো আমরা নিষ্কপট হবো কি না আমাদের চরিত্রটাকে ঠিক করব কিনা সেটা বড়ো কথা সাধুগুরু বৈশ্বব সব জানতে পারে সেই জন্য সেটা যদি না করি তাহলে কোটি জন্মে ভগবান আর আমাকে কি বলবো কেন আমি তো কপটতা করছি যদি নিষ্কপট হও তোমার যদি চরিত্র খারাপ থাকে দ্যাট ক্যান বি রেক্টিফাইড সেটাকে সংশোধন করা যেতে পারে কিন্তু ইচ্ছে করে ব্যবচার করছো আবার হরিনাম করছো সাধুর কাছে আসছ তাহলে তোমাকে ভগবান কোনো ক্ষমা করবে না এই কথাগুলো কান খুলে শুনে রাখতে হবে যে এই যে সার্বভৌম ভট্টাচার্যকে বুঝিয়েছিলেন যে এই যে স্পর্শমণি যদি এটাকে স্পর্শ করে পরিবর্তন করে দিতে পারে তাহলে ভগবানকে বিকার প্রাপ্ত হতে হবে কেন ভগবানের মায়া শক্তি বিকার মায়া এটা পরিণতি এটা এটা কেন হবে না ভগবানকে বিকার হতে হবে সার্বমত মেরে গেছেন কোন উত্তর দিতে পারেন চৈতন্য চৈতন্যত হবে নাই সেইজন্য। আর যে কথার উত্তর দিতে গিয়ে আমি এই কিছু কথা এগুলো বলতে হলো অনেক কথা বলতে ইচ্ছে করে অসৎসঙ্গ ত্যাগ এই এটা কান খুলে সবাই শুনে নিন কান খুলে শুনে হবে যারা সাধু হয়েছেন যারা সংসারে রয়েছেন তারাও সাধু তারা সাধু হবেন সংসারে থাকলে সাধু হওয়া যায় না এটা কে বল সাধু তো বাইরের বেশটা নয় সাধু তার অন্তঃকরণটা সাধু কোনো মাম কোনো মাও সাধু হতে পারেন বড় সাধু বিরাট যেমন চিন্তামনি বেশা হয়ে গেল সাধু হয়ে গেল বিষাল সে আবার অনেক লোককে সাধু করতে পারে সেখানে আমার প্রশ্ন হলো অসৎসঙ্গ বলতে আপনি কি বলতে চান সমাজের লোক তো বললে রেগে যাবে কিন্তু সমাজের লোক রেগে যাবে তাদেরকে বোঝাতে পারলে তারা নিশ্চয়ই রাখবে না সেটা কি অসৎসঙ্গটা মানে হচ্ছে স্ত্রী সঙ্গী আর স্ত্রী সঙ্গীর সঙ্গী আর কৃষ্ণাভক্ত কৃষ্ণের অভক্ত প্রথমে এইসব কথা বললেন কেন স্ত্রী সঙ্গী মানে জগতের সবচেয়ে আকর্ষণের বিষয় এটা জগতে মানুষ আমি দেখেছি অনেক কিছু ত্যাগ করতে পারেন কেউ দেখা যায় এটা ত্যাগ করতে পারেন তার আর স্ত্রীদের পক্ষেও পুরুষের আকর্ষণও ত্যাগ করতে পারেন আমি এই কথাটা প্রথমেই শুরু করেছিলাম যদি গা থেকে রক্ত আর মাংসগুলো আমি সেপারেট করে নিই খালি স্ট্রাকচারটা রেখে দিয়ে দাঁড়িয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে কেউ আকর্ষণ হবে এই কথাটা যদি চিন্তা করে মানুষ তাহলে কি সঙ্গে সঙ্গে মাথা বিদ্যুতের মতো ঢুকে যাবে তাই তো খালি মাংস আর রক্তটা কিছুক্ষণের জন্য আলাদা করে নেব এখানে কিছু কঙ্কাল দাঁড়িয়ে থাকবে তাদের প্রাণটা থাকো কিন্তু কেউ কার আকর্ষণ হবে না দ্যাট ইজ দ্য ফ্যালাসি মায়া কাকে বলে যেটা নয় সেটাই করাচ্ছে তোমাকে এই কথাটা যদি সাধুগুরু বৈষ্ণবের কিপা তাদের চলনের ধুলি এটা নিয়ে তুমি কোনোদিন বুঝতে পারো তাহলে তোমার আকর্ষণ এই জগতেই থাকবে জগৎ ছেড়ে কোথায় যাবে সেখানে প্রশ্ন হলো এই भागवते जिसमें सिद्धांत दिए से गोन पर उठब से गोन आतके उठबे लोक संगम न प्रमदासु जो परम परमारुरुक्षुन संगम न कुरिया प्रमोद जरा प्रमोदा भगवान बोल एक माय जगत कैरम नाचिए मार्बे से जोशीत माया কামিনী যোশী কাঞ্চনযশী ইত্যাদি সব আছে কিন্তু বিশেষভাবে শুধু স্ত্রী মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তার লীলাতে চৈতন্য চৈতন্য এমনভাবে বলেছেন সেটা হচ্ছেন সেখানে আমি সব ব্যাখ্যাও করেছি সব তোলা আছে কে শোনে এসব কথা মানুষের পেট নিয়ে চিন্তা দিনরা হ্যাঁ তারা চিন্তা করতে পারছে না সেখানে বলছেন মা চৈতন্য মহাপ্রু ব্যাখ্যায় সুন্দরভাবে দিয়েছেন আকারাত ওপি ভেদব্যম স্ত্রী নাম বিষয়নাম ওপি চৈতন্য মহাপ্রু বলেছেন কাস্টের যদি একটা নারী মূর্তি রাখে তাকে যদি কাপড় চোপড় রাখে সেইটা দেখলে বিকারপ্রাপ্ত হবে যদি কেউ সন্ন্যাস ব্রত পালন করতে চান কান খুলে এই কথাগুলো শুনেই নিতে হবে কেউ যদি সন্ন্যাসব্রত বাস্তবিক সন্ন্যাস ব্রত পালন করতে যান। তাদের পক্ষে এই কথাগুলো পালন করতে হবে যারা বৃহৎব্রত অবলম্বন করেছেন ব্রহ্মচর্যব্রত তাদের এই কথাগুলো শুনেই নিতে হবে তারা জানতে অজান্তে ব্যবচার করবে তারা বলে মহারাজ আমি কী অন্যায় করলাম কিন্তু চৈতন্য মহাপুজে অন্যায় করেছো এই কথা যতদিন তারা ক্রুদ্ধ হয়ে যাবেন আমার প্রতি ততদিন চৈতন্য মহাপুর কোটি জন্ম কৃপা পাবেন যেদিন ক্রুদ্ধ হওয়া বন্ধ করবেন আমার এই কথাতে ততদিন ঠান্ডা হবে মাথা কামনা বাসনা যাবে এবার কথাগুলো বুঝতে হবে তার আগে বুঝবেন সেখানে বলছেন চৈতন্য মহাপু যে তোমাকে তোমাকে একটা উদাহরণ দিয়ে বললে তুমি বুঝে যাবে তোমার ঘরেতে কেউ বদমাইশি করে একটা বাজার থেকে নকল সাপ আমি বাঁকুড়াতে দেখেছিলাম একটা এই সুন্দরানন্দের বাড়িতে হঠাৎ এ ট্রেন দেরি হয়েছিল রাত্রিরটা খালি সকালবেলা চলে বেলা একটা একটা সাপ খালি সিন্থেটে কিভাবে তৈরি করেছে বাজারে পাওয়া যায় সেটাকে রেখে দিয়েছে কোনো মানুষ যদি দেখে নেয় তা হয়ে গেল তা তোমার ঘরে যদি ওরকম থাকে আর তুমি ধোক সঙ্গে সঙ্গে তোমার হয়ে যায় কেন তোমাকে যদি নকল সাপ তুমি ভয় পেয়ে লেখেন বলো আমি তো জানি না ওটা নকল তুমি যদি জানো না তাহলে সাপের আকারটা খালি সাপ নেই সাপের যদি ছায়া দেখো এরম দুলছে গাছেতে আর তুমি পেছাপ করতেই বা কোনো লঘু সংখ্যা করতে যাচ্ছ তুমি এটা দেখে আঁতকে রে সাপ আর সাপ নয় কিন্তু তাহলে আকার আকার দেখে যেমন সাপের তোমার ভয় হয় সেরকম স্ত্রী জাতি তার যদি তোমার যদি তোমার যদি তত্ত্বজ্ঞান না হয়ে থাকে তুমি যদি জিতন্দ্রিয় না হয়ে থাকো তার তোমার পাখি ভয়াবহ সাপের মতো দংশন দেবে সাপে কামড়ালে তাও ভালো কিন্তু মহাপ বলছেন যে যারা বৃহৎ পালন করছেন তাদের বিশ ও ভক্ষণ অসাধু বিশ ভক্ষণের থেকেও ভয়ঙ্কর এবার বিশ ভক্ষণের থেকে ভয়ঙ্কর সেক্ষেত্রে কি করা যায় বিবৎস কান্ড ভাগবতাস্ত্রে অনেক কথা বলা আছে মাত্রা শাস্ত্রা বা দুহিতা বা বিবিকতা নবসে। বলছেন মাত্রা শাস্ত্রা বা দুহিত্তা ন সন বসে বলবান ইন্দ্রিয় জ্ঞাম। বিদ্যাংস মিকার সতী যের যারা তত্ত্বজ্ঞানী আমি বলে দেবো যারা জিতেন্দ্রীয় কারা জিতেন্দ্রীয় নয় তারা উত্তর দেবো তারপরে এগুলো সব শুরু করবো আজকে একটু বেশি সময় হোক সেখানে বলছেন সেখানে বলছেন যে আকারাত অভিভেদ আকার দেখেই ভয় পায় সেখানে সেই জন্য ভাগবতাস্ত্র বিভিন্ন এবং ব্যাসদেব গোস্বামীর ওপর তার শিষ্য সন্দেহ করেছিল এই কথাতে গুরুদেব এই কথাটা ঠিক না ব্যস্ত বইচিত পরিবর্তন কর। কি তার জীবনে সে কেঁদে ফেলেছিল এসব ঘটনা আমি আর এখন বলছি না সে কেঁদে ফেলেছিল এবং বাপ বাপ বলেছিল আপনি গুরুদেব যা লিখেছেন সেটা ঠিকই ভাগবতের যিনি সবপ্রকাশ বস্তু এটা পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না মাত্রা শাস্তা বা তোমরা মার সঙ্গে বোনের সঙ্গে নিজের কন্যার সঙ্গে যারা বাস্তবিক ভজন করতে চাও তারা এক আসনে বসবে না এই কথাটা শুনে অনেকে ক্ষুব্ধ হয়ে যেতে পারে মার সঙ্গে বসবে না বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যান সমাপিকর বল বিদ্যান ব্যক্তিকে আকর্ষণ করে নিতে পারে কোনো সময় ভুল হয়ে যেতে পারে এরকম অনেক ঘটনার ইতিহাসে আছে পুরাণেও আছে সেখানে ব্যাসদেবজির শিষ্য এটাকে ভুল বুঝেছিলেন তাকে ব্যাসদেবজি প্রমাণ করে দিয়েছিলেন কত বড় কথাটা সত্য তারপর ভাগবতীতে ঐল ঐল হচ্ছে পুরুরবা যে কিভাবে এত বড়ো একজন বীর খালি এক কামিনীর পাল্লায় পরে তার জীবনের সমস্ত বল বীর্য শক্তি সমস্ত চলে গেছিল কিছু নেই অবশেষ তখন সে কেঁদে এই ভাগবতে অনেক গীতা আছে রুদ্র গীতা থেকে আরম্ভ করে আপনারা সে ভাগবত গিতা পড়েছেন কত গীতা আছে কোন ঠিক নেই অনেক গীতা তার মধ্যে ঐল আছে পুরুরো বা গান গেয়েছিলেন দুঃখ পেয়ে ঐল সেখানে আছে সমস্ত দৃষ্টা স্ত্রী দেবমায়াম ঐলো বলছেন কেঁদে কেঁদে যখন সব শেষ হয়ে গেছে কারপাল্লায় পড়েছে স্বর্গের উর্বশী উর্বশীর জন্য সে পাগল হয়ে গেছে উর্বসী কোথায় যে মনে হচ্ছে এত বড় বীর পুরুরবা দেবতাদেরকে সাহায্য করেছেন দেবতাদেরকে স্বর্গের দেবতারা ওকে ডেকে নিয়ে গেছে পুরুরোভা যদি একা দাঁড়ায় দেবতাদের কাউকে লাগবে না একা যুদ্ধে তো সবাইকে হারিয়ে দেয় সেরকম একটা মহান তার অবস্থা আজকে কি হলো সে যেন মনে হচ্ছে একটা সমস্ত কিছু হারিয়ে ভিকিরি পথে এত বড় একজন রাজা সে কাঁচে লজ্জার শেষ নেই নিজের এই দুর্বলতা পরে বুঝেছিলেন এই এই উর্বশী উর্বশী স্ত্রী নিজেই বলেছিলেন তিনি কিছু উপদেশটাকে বাঁচাবার জন্য নিজেই বলেছিলেন সেসব কথা শুনলে আপনাদের দুঃখ পেয়ে যাবেন আমি বলতে চাই না সেই জন্য আমরা বলছেন সেখানে বলছেন দৃষ্টা শ্রিয় দেবমায়ম তদাবজিতা প্রলোভিত পততি পতী অন্ধে হে তমসিয় একটা ছোট ছেলেকে কীরকমভাবে আপনারা মানুষ করেছেন সবাই তো অনেক মা আছেন এখানে আমারও মা ছিল কীভাবে একটা বাচ্চাকে মানুষ করেছে আবার কল্পনা করে দেখুন মাথা একবার ঢোকান কতটা রক্ত জল করেছেন একটা ছেলেকে মানুষ করার জন্য আর আমাকে কতটা রক্ত দিতে হয়েছে আপনাদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সেই ধারণা যদি থাকতো তাহলে আমার সঙ্গে হিংসা করতেন না আপনারা বলতেন না মহারাজ এসব বিরুদ্ধে কথা বলছে আমাক বিরুদ্ধে মনে করতেন না মহারাজ এসব কথা বলছে আমাদের বিরুদ্ধে হিংসা করছে কথা বলতে পারতেন না যদি মায়ের স্নেহটা জানতেন কিভাবে একটা বাচ্চাকে মানুষ করে তারপর সে বড়ো হয়ে মাকে কাঁচকলা দেখায় সেরকম আমিও আপনাদের থেকে কাঁচকলাই পাবো এটি আশা করছি ভালো আশা করি না ও বিভিন্ন জায়গায় তীব্র কথা বলে অনেক আক্রমণ এসছে অনেকেই প্রমাণ আছেন এখানে তাতেও আমি নড়িনি আমার কথাতে আমি লেগে রয়েছি সমগ্র জগৎ বলিও তোমার কথা শুনবো না আমি চলে যাচ্ছি যেখানে পাঠিস এই কথাই আমি বলবো আমার পরে আশীর্বাদই আছে এই কথাই আমাকে বলতে হবে সে বলছেন সেখানে শাস্ত্রেই ভাগবত হইলো ওইলো কেঁদে কেঁদে বলছে দৃষ্টা স্ত্রীয় দেবমায়ম কি বলছেন দৃষ্টা স্ত্রীয় দেবমায়ম তদাবই রজিতাত্মী তদ্ভাবই রাজমিহি দৃষ্টাশ্রিয়ম দেবায়লোভিত উদাহরণটা কি বলছেন স্ত্রী জাতির যে অঙ্গভঙ্গি এটা কোনো ঋষি মুি এদেরও সব সহ্য এগুলো তারা ভুল করেছেন এটা বললে আবার অপরাধক তাদের দ্বারা ভগবান একটা একটা মাইল স্টোন রেখে গেছেন শিক্ষার জন অনেকে বলেন মুনিরাও ভুল করেছে মহারাজ বিশ্বামিত্র মনির এরা ভুল করার অভিনয় করেছেন যাদের স্বাস্থ্যে লেখা জোকা থাকে আমি যেন আমার ব্রতটাকে ঠিক মতো পালন করতে পারি এই জন্য আর যদি বলি বিশ্বামিত্র মণি দুর্বল আমার মতো সঙ্গে সঙ্গে অভিশাপ নেবে আসবে আমারও এই জন্য নীতিশাস্ত্রে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে মুনি মুনিরাম চবিভ্রমাহা মুনিদেরও তো ভুল হ্যাঁ হয় দেখাচ্ছে দেখাচ্ছে বৈশিষ্ট্য মণি ম্যানোকা গিয়ে অনেক কিছু করলেন অনেক কিছু হয়েছে সব এটাকে শিক্ষার জন্য গ্রহণ করো এটাকে নকলের জন্য বলা হয়নি নকল করবে তুমি এগুলো দেখে ব্যবচার করবে শাস্ত্রের কথাগুলো ভাগবতের বিভিন্ন জায়গায় সব তোমাকে ব্যবিচার করার জন্য বলা হয়নি স্বাস্থ্যের ভাগবতের কোন জায়গায় হে অংশ নেই সব কৃষ্ণের সমস্ত কৃষ্ণের সমস্ত কৃষ্ণ অঙ্গ প্রত্যঙ্গ ভাগবতের বর্ণনা বলা আছে পদ্মপুরাণে যে দশম স্কন্দ ভগবানের মুখারবিন্দ বর্ণনা করে শরণোধ্যয় কি। সব বর্ণনা করেছে উরুদ্বয় কি গুলফত্বয় কি সব বর্ণনা করায় দৃষ্টা স্ত্রী দেবমায়ম বলছেন তাদের হাব ভাবেতে ব্যাস ওদের ভজন হয়ে গেল সব এই হচ্ছে বাজারে এই হচ্ছে কিছু করার নেই আমার কিছু করার নেই ছিল ভক্তিপূর্ণ তুড়ি গশ্চিম চলে গেছেন বহুপাত চলে গেছে। তারা বলে গেছে। আমারও কর্তব্য যে তাদের প্রতিনিধি হিসেবে বলবো তারপর কেউ শুনুক না শুনুক আমার কিছু করার নেই ক্ষুদ্ধ হয়ে যাক নিজের জীবন নষ্ট করুক আমার একা চলে যেতে হবে যদি কেউ ডাকসনে তো না আসে তবে একলা চলো এই কাছে কিছু উপায় নেই ভজনটা যে এরকম পিছল পথ এই দেখছেন সঙ্গে সঙ্গে এক যাচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসী পেছন ঘুরে দেখলেন পড়ে গেছে যা পড়ে গেল আমার সঙ্গে উঠছিল হ্যাঁ পড়ে গেছে কিছু করার নেই এইভাবে পিছল পথ যে হাত ধরে ধরে গুরু বসতে হবে সে জগতে যেতে চায় শে গবে আর বাকি লোক পড়ে যাবে আমাদের কিছু করার নেই সেই জন্য বলছেন দৃষ্টাশ দেবমায়ম প্রলোভিত হ তভাবই হ্যাঁ তৎভাবই অজিতা অজিতাৎ মানা যারা জিতেন্দ্রীয় নন তারা সঙ্গে সঙ্গে প্রলোভে প্রলোভনে পড়ে যাবেন প্রলোভনে পড়বেন কিছু করেন কিরকম যেমন পতঙ্গ আগুনটা পরলে পরে পুড়ে যাবে তার পাখা পুড়ে যাবে শেষ হবে তথাপি তার কিছু করেন ওইটার দিকেই সে দৌড়াবে এরকম তোমরা যেমন এদিকে দৌড়াচ্ছ এখন এরাও সেমন এদিকে দিকে দৌড়াচ্ছে শিল বহুপাত জানিয়েছেন ব্রহ্মচারী আমি এই কথাও জানিয়ে রাখি আপনাদের যেন দুঃখ না হয় এই কথা না বলে থাকে সবাই দুঃখে ডুবে যান এই কথা বললো মানে হ্যাঁ ভাগবত এমন কথা বলেছে যিনি ব্রহ্মচারী সন্ন্যাস পালন করবে কাঠের যদি নারী মূর্তি থাকে তাকে পাদীয় স্পর্শ পাদৌ অপি নস্প্রেসের পাদীয় স্পর্শ যেন না করে এত বড় কথা বলা হলো তবে তুমি এই ব্রত পালন করতে পারবে না ছাড়খাড়ে চলে যাবে কিছু করার চৈতন্য মহাপুর সিদ্ধান্ত আমি এক একটা অঙ্কের মতো প্রমাণ করে দেবো তা বলে যেন মায়েরা দুঃখ পাবেন না আমার কাছে আপনারা মা নিজের জননী সদৃশ্য এখানে আপনাদের জন্য সিদ্ধান্ত এই যে আপনারা যেন ওদের প্রতি যেমন আকর্ষণ হয় এরা যাবে এই দুটোর কথাই বলা হয়েছে এখানে এর মধ্যে সিদ্ধান্ত হলই সরস্বতী ঠাকুর বলছেন ব্রহ্মচারী সন্ন্যাসী স্ত্রী দর্শন নিষেধ ভালো করে শব্দগুলো শুনতে হবে ভাষাগুলো একটা যদি ভুল হয়ে যায় তাহলে মানে উল্টো হয়ে যায় ব্রহ্মচারী সন্ন্যাসী আমি সব কিছু দশম স্কন্ধে জিস্ট বলছি কেউ যেন মনে করেন দশমস্কন্ধ পাঠ করছি না দশমস্কন্ধী মূলগুলো উঠিয়ে উঠিয়ে বলছি বলছেন কেউজন মনে করেন না দশম স্কন্ধ পাঠ হলো না দশম স্কন্ধ পাঠ হচ্ছে দশম স্কন্ধ থেকেই বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে ব্রহ্মচারী সন্ন্যাসী স্ত্রী দর্শন নিষেধ তাহলে আমরা কী করবো ঘরে বসে থাকি দরজা বন্ধ করে বল না না না আপনি বুঝতে পারেননি কথাটা কি বলা হচ্ছে কথাটার মানেই বুঝতে পারেন এই জন্য উল্টো বুঝে আমার আপনারা উল্টো বুঝেছেন আবার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুবার জানিয়েছেন যে ব্রহ্মচারী সন্ন্যাসী স্ত্রী দর্শন নিষেধ তাই বলে সমস্ত স্ত্রী জাতিকে আমরা দোষারোপ করব যখন তা নয় সমস্ত স্ত্রী জাতিকে অবমাননার মধ্যে কোনো বুদ্ধিমত্তার পরিচয় নেই তাহলে কি আছে বলছে যেন ভোগ্য বুদ্ধি নিয়ে দর্শনটা না চৈতন্য মহাপ্রভু কেন ছোট হরিদাসকে ত্যাগ করলেন এই প্রসঙ্গগুলো গুরুবৈষ্ণবের শ্রীমুখে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে শ্রবণ করলে বোঝেন অর্থাৎ জগতে নারী জাতিও থাকবেন পুরুষ জাতিও থাকবেন সবই থাকবেন পৌপাদ এই জন্য বলেছেন প্রাপঞ্চিক শব্দগুলো শুনতে হবে প্রাপঞ্চিক বুদ্ধি লইয়া অপ্রাগ বৈচিত্র্যে দোষারোপ করতে যাওয়ার নির্বুদ্ধি দিল গাধার গাদার লক্ষণ বলছে প্রা বুদ্ধি লইয়া প্রাপঞ্চিক বুদ্ধি লইয়া অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করতে যাওয়া নির্বুদ্ধিটার লক্ষণ মায়েরা থাকবে না মঠ হইছে মায়েরা আসবে না নিশ্চয়ই আসবে তুমি নিজেকে ঠিক করো অত আসবি ওরা তো মানুষ এ ভগবানের সৃষ্টি ওরা আসবে কিন্তু ওদের তরফ থেকে একটা কথা যেন রকম কেউ জাদু না দেখায় ফুম অন্তরে যে জাদু দেখায় তো সব চলে এই সন্ন্যাসী ব্রহ্ম যে সব নষ্ট হয়ে যায় এই তাদের চরণে আমার এই প্রার্থনা তারা যেন জাদুটা না দেখান প্রত্যেকেই একটা ভাব রাখবেন সেই জন্য বলছেন সেখানে যে ব্রহ্মচারী সন্ন্যাসীর স্ত্রী দর্শন নিষেধ এই কথাটা মানে এই নয় আমি তাহলে কাল থেকে আর ভিক্ষায় যাবো না সব বন্ধ করে দেবো তা নয় কে তারাই তো ভিক্ষা দেয় ভিক্ষা দেয় কারা তো ভিক্ষা দেয় না তো ভিক্ষা দেয় তো দর্শনটা হবে দর্শন নয় মাতৃদর্শন ভগবানের এই দর্শন রাখলে হবে এখন প্রশ্ন হলো। আমি খুব তাড়াতাড়ির মধ্যে অনেক কিছু বলবার ইচ্ছা পাচ্ছি না শেষ সময় হলো ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাগিত তার এই বিলাসকে সম্বরণ করে নিত্য জগতে চলে যাবেন এই মতলব এঁটেছেন তিনি ভগবান এই মতলব এঁটেছেন আমি চলে যাব আর চলে যেতে গেলে দোস্ত চারটিখানি কথা না তার যে সমস্ত পার্ষদগুলো রয়েছে যদুবংশ কাতারে কাতারে যদুবংশ খালি দশ হাজার কতজন ছিল যদুবংশ শিক্ষক দশ কতজন ছিল যদু বংশের বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে পড়াশোনা করার জন্য দশ হাজার কতজন কে খালি শিক্ষা দিন রেখেছেন মাস্টার মশাই তাহলে আবার কত যদু বংশের বাচ্চা কাচ্চার কত তাদের এবার চিন্তা করে দেখ এই সবগুলোকে নিত্য জগতে নিয়ে যাওয়ার জন্য ভগবান একটা মতলব আঁটলেন তিনি চিন্তা করলেন আমার যদু বংশকে তো নিয়ে যেতে পারবে না আমার জিনিস আমাকেই নিয়ে হবে তখন কি করলেন ব্রাহ্মণের এই গুরুবৈ যারা ঋষিমণি তাদেরকে ওখানে পাঠিয়ে তাদের সঙ্গে সাম্ব আদি সব মজা করতে আরম্ভ করলে যদু কুমারেরা আমি আগে বলেছি ওই আমি কবে কী বলি ভগবানের আছে সেটাও মনে থাকে আমি জাহাজবাড়ির প্রোগ্রামে তো সেখানে বলেছি আর সেখানে যাওয়া যাবে কিনা তাও জানি না ভগবান জানে যদি পরিবর্তন সব কিছু হয় তাহলে চেষ্টা করে দেখব তা নাহলে আর নয় সেই জন্য সেখানে বলা হচ্ছে সেখানে সেখানে বলা হচ্ছে যে এই যদু যদুবংশের কুমারগঞ্জ যারা রয়েছেন তারা মজা করতে আরম্ভ করবে মজা করার পরেতে শব্দব্রহ্মের কীরকম শক্তি দেখুন আপনারা মনে করুন শব্দের কোনো শক্তি নেই আমি সেদিনকার হরিকথায় প্রমাণ করে দিয়েছি শব্দের কী প্রভাব তুমি কল্পনা করতে পারবে না শব্দের কী প্রভাব কি করতে পারে একটা ফ্যামিলিতে একটা শব্দ একজন উচ্চারণ করো একটা বৌমা একটা বৌমা ফ্যামিলিতে একটা শব্দ উচ্চারণ করো তারপরে পুরো ফ্যামিলিটা ভেঙে চুরমার হয়ে গেল একটা শব্দকালে উচ্চারণ করেছে বৌমা তারপরে পুরো ফ্যামিলিটা ভেঙে গে এবার শব্দের প্রভাবটা চিন্তা করো বৈজ্ঞানিকরা বলছেন যে তুমি যে শঙ্খ বাজাও সেই শঙ্খের ধ্বনির ফলে যত জীবাণু আছে বাতাসে অনেক জীবাণু মরে যায় প্রচুর যত দূর পর্যন্ত সংখ্যের ধ্বনি যাবে এবার চিন্তা কর এবার এখানে দেখো শব্দভ্রমের প্রভাবটা মুনি ঋষিদের সঙ্গে মজা করার ফলে অভিশাপ দিয়ে দিলেন তোদের কুলনাশক মুসল প্রসব করবি সত্যি হলো। হল সেই কুলনাশক প্রসব মুসলের দ্বারা সত্যি সত্যি দেখা গেলো সব চলে গেল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও লীলা করলেন যেহেতু তিনি ওই বংশের লীলা করছেন আমার পায়েতে তিল লেগেছে এটা অভিনয় করলেন দেখো আমার পায়ে তিল লেগেছে রক্ত বেরোচ্ছে দেখো তোমরা এসে একটু আমাকে দেখো আমি পারছি না ভগবানের লীলা করলে জড়া নামক ব্যা তীর মারলেন আর জগতের মূর্খ লোকরা বোঝো তো কৃষ্ণের পায়ে তীর লেগেছে কৃষ্ণ মারা গেছে কৃষ্ণকে সংস্কার করতে হবে বুঝো তো কৃষ্ণের কোনো ধরনের ব্যাপার না ভাগবতে বলছেন কৃষ্ণের রথ এলো সঙ্গে সঙ্গে কিছু থেকে কৃষ্ণ সশরীরে সমস্ত উঠে যাচ্ছেন উদ্যোগ হাও হাউ করে কাঁদ উদ্যোগ বললেন তুমি চলে যাও তোমাকে এইভাবে যদু বংশকে সম্পূর্ণ তিনি নিয়ে গেছিলেন বিস্তৃতভাবে আর আমি আলোচনা করছি না কিছু কিছু আলোচনা করেছি পূর্বে যদু বংশের সব পর সব চলে গেলেন নিজেদের মধ্যে একটা অলৌকিক লীলা করে তারপরেতে বজরণাব আদি কয়েকজন এই বজ্রনাভ ছিলেন বংশে সে সেই বংশের প্রতিভ হিসাবে রইলেন এসব কথা অনেক আছে বজরণাব আদি সেসব কথা এবার তারপরে তো দেখা গেল যে ভগবান নিজবংশ নিয়ে যাওয়ার পর দ্বিতীয় অধ্যায় বলছেন এইবারে অপ্রাকৃত প্রসঙ্গ আছে নারদজি মহারাজ যে নারদজি মহারাজের কাছে যখন নারদজি মহারাজের ওপর অভিশাপ ছিল কার না দক্ষের কোন দক্ষ দক্ষ বললে বলতে হবে এক দক্ষ হচ্ছে যে দক্ষ তোমার সেই যে শঙ্কর ভগবানের কাছেতে অভিষে সেখানে যে দক্ষের যজ্ঞ নাশ সেই দক্ষ ছাগমুণ্ড পেয়েছিল সেই দক্ষ পরবর্তীকালেতে সেই দক্ষ যেহেতু শঙ্কর ভগবানের চরণে সম্পূর্ণ অপরাধ যায় নাই তখনও কিছু দাগ ছিল ভেতরে সেই জন্য পরবর্তীকালে প্রচেষ্ট প্রচেত দক্ষরূপে তাকে আবির্ভাব হয়েছে দক্ষ সেই প্রচেত দক্ষ সেও তার যে ছেলে পেলে তাদেরকে নারজ্জি মহারাজ ভজনের রাস্তা দেখিয়েছিল বলে সেই ছেলেদেরও তার নারদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছে তুমি অত্যন্ত অসাধু তুমি তুমি আমার ছেলেগুলোকে সমস্ত সংসার করাবো আমি তুমি সমস্ত বৈরাগ্যমার্গে পাঠিয়ে দিচ্ছ সাধু বানিয়ে দিচ্ছ আর তোমাকে আমি অভিশাপ দিচ্ছ তুমি কোন জায়গায় তিন রাত্রির বেশি থাকতে পারবে না নারজ্জি হেসে বললেন ঠিক আছে তিন রাত্রির বেশি থাকলে ভালোই হবে আমার তো জায়গার অভাব নেই অনন্ত ব্রহ্মাণ্ড ঘুরে বেরো নারজ্জি এবার ঘুরে বেড়ান কোনো জায়গায় তিন রাত্রের বেশি থাকতে পারেনি কিন্তু দ্বারকাতে নারজ্জির লোভ আছে দ্বারকাতে ভগবান দ্বারকানাথ দ্বারকানাথ দ্বারকাধীশ কিভাবে লীলা করছেন দেখব একটুখানি গিয়ে দেখি কি তিন দিনওতে হবে না তিন দিনে হবে আর নারজ্জি ভালোই জানে তিন দিনে তো হবে না সেখানে ভগবান অনন্ত লীলা নারজ্জিকে ওখানে বসে পড়লেন তলপিতল্প নিয়ে বিনা ফেন নিয়ে বসে পড়লেন আর সেখান থেকে যায় না এবার বাকি লোক যায় না কেন এই যে বলেন তিন রাত তিন রাত্রির বেশি কেউ থাকতে পারবে না নারদজি ওখানে বসে পড়লো পারমানেন্ট আর নড়ছে না ওখান ওখানে ওখানেই থাকে ওখানেই খায় এদিক ওদিক গয়াগুড়ি করে যেতে চাইছে না ভগবানের দিকে এবার কেন বই যে ওরা যাওয়ার ইচ্ছে নেই ভগবানের যে অদ্ভুত দিলা দেখছে খালি গাঙ্গায় আর ঘোরে বিভিন্ন বাড়িতে ভগবান একটা বাড়ি নয় ষোলো হাজার হ্যাঁ একশো আটটা বাড়িতে ঘুরলে কত সময় লাগে যদি পাঁচ মিনিট করে বসে তাহলে কত সময় লাগে সেইখানে বলছেন নারদজি যাচ্ছেন নারদজি ওখানে পারমানেন্ট রয়ে গেল কি করে মহারাজ অভিশাপ রয়েছে বলে অভিশাপ অন্য জায়গায় রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ উপস্থিত হয়েছেন সেখানে কারুর অভিশাপ কার্যকরী হয় না সেই নারদ ভালো করে জানে বলেই ওই দ্বারকাতে গিয়ে বসলো অন্য জায়গা হলো তিন দিনের বেশি বসতে পারবে। ওখানে গিয়ে বসে বললো তার জানা আছে ভগবানের গোবিন্দ ভৌজ গুপ্তায়ম দ্বারাবত্যাম কুরুদ্দহ আবাদ শীত নারদ অভিক্রম কৃষ্ণ কৃষ্ণ কি বলছেন দেখবেন তিনি তো নিজেই করেছেন এই দ্বারকা ধাম আমি আগেই বলেছি এইটা সেখানে দ্বারাবাতাম সেখানে গিয়ে বসে পড়লো দ্বারাবতীতে আবাসীত আবাসীত মানে বসবাস আরম্ভ করে দিলেন মানে মানে অভিগ্নম মানে পুনঃ পুন এখানে অভিগ্নম হ্যাঁ কৃষ্ণ উপাসনাথা এখানে কৃষ্ণের উপাসনা করা যাবে উপাসনা মানে কাছে বসবো কৃষ্ণকে জানবো কৃষ্ণ পাশে থাকবো লীলা দেখবো এইসব এইভাবে এই যে নারদজি একবার বসুদেবজির সঙ্গে দেখা করতে চলে গেলেন এই যে বললাম তারকায় এসছে ঢুকলেন যদুবংশের ধ্বংস তো আমি বর্ণনা করলাম কি এটা যদুবংশের ধ্বংসের আগেকার কথা বলছে কখন কি উপদেশগুলো দিয়েছিলেন নারদজি এসে যখনই সেখানে পৌঁছেছেন সেখানে বিস্তর আনন্দ হলো কার আনন্দে উৎফুল্ল হয়ে বলেন কে বসুদেবজি বসুদেবজি বলতে আরম্ভ করলেন যে ভূতানাম দেবচরিতম দুঃখায় সুখায় অছ দেবতাদের দেবতারা যদি কোনো ব্যক্তির কাছে কৃপা করতে চায় ধর তুমি কোনো দেবতার অর্চন করেছো পূজা করেছো খুব হ্যাঁ পাঁচ পদে পুজো দিয়েছ দেবতা সন্তুষ্ট হয়ে তোমার অভিলাসটা পূরণ করে দিন বোঝা গেল কি বললো সেই জন্য সে বসুদেবজি বলছেন ভূতানম দেব চরিতম দুঃখাই অচ সুখাই অচ আর ইবহি সাধুনাম তদ্দৃশাম অচ্যুতম আত্মানাম বলছি দেবতাদের যদি কিপা পায় কেউ কখনো কখনো সেটা দুঃখের কারণ হয় কখনো কখনো সুখের কারণ হয় দুঃখের কারণ আমি বলেছি অনেক যে সেটা আশীর্বাদ করে গেলো সেটা থেকে অনেক বিপদ উপস্থিত হল অনেক রকম বিভৎস কাণ্ড হয়ে গেল ফ্যামিলিতে হ্যাঁ দেবতা তো বলবো আমি কি জানি তুই তো চেয়েছিস আমার থেকে আমার তুই কিছু করার কিন্তু সাধু দর্শনের ফল কিন্তু এরকম ধরনের সাধু দর্শনের ফলে মঙ্গল হবেই হবে সুখায়ৈবহী সাধুনাম তার দৃশ্য অচ্যুত আত্মানাম অচ্যুত ভগবান যাদের প্রিয়জন অচ্যুতের প্রিয়জন তাদের দর্শন কখনো অমঙ্গল হয় না কিন্তু যদি বিরাট অভিমানী ব্যক্তি হয় অপমান করে সেই সাধুকে অপরাধ তালে আর এই শাস্ত্রের এই কথাটা কার্যকরী হবে ভজনী যে যথা দেওয়ানো দেবা অপি তথইবতা আনো ছায়ার মতো দেবতা ছায়া যেমন মানুষের সঙ্গে যায় দেবতারা তোমার তুমি যেভাবে দেবতাদের পায়ে তেল বাগাবে তোমাকে সেরকম ভাবে সেবা করে দেবে তোমা আর সাধুগণ দীনবসা তারা কিন্তু তোমার সে ধরনের করবে না দেবতা বল আমাকে দুধকলা দিয়ে পুজো করেছে মনসাদি এইটা দিয়ে যা নিয়ে যা কিন্তু দেবতারা সাধু এই সাধুগণ কিন্তু তা করবে না সাধুগণ যে এই রে ও কী পাপে বিষয় পেয়ে গেছে এখন এই বিষয়টাকে কি করে ওজন অন্ধ না করে বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিসি বিষয় এমনই চৈতন্য মহাপু বলেছেন এই যে রঘুনাথের পিতা যাঠা তাদেরকে বলছেন এরা কত সেবা করেছে জগন্নাথ মিশ্রের সেবা করেছে নীলাম্বর চক্রতী সেবা করেছে শান্তিপুরে কোথায় নয় কুমারহ্টে সমস্ত শ্রীনিবাসে মানে যত বৈষ্ণব আছে লক্ষ লক্ষ টাকা কোন হিসাব নেই কোটি কোটি টাকা ব্যয় করেছে বৈষ্ণবের পিছনে সারা জীবনে হিরণ্য কবধ তথাপি কিন্তু চৈতন্য তাদেরকে বৈষ্ণব বললেন না বললেন বৈষ্ণব প্রায় এবং রঘুনাথের ওখানে যখন রঘুনাথ কেন নেমন্তন্ন ছেড়ে দিল সৌরভ বলল বিষয়ের অন্ন নিয়ে করে এ নেমন্ত্রণে প্রতিষ্ঠাই ফল প্রভু সন্তুষ্ট হয় না জেনে বন্ধ করবে প্রভু ভালো কথা বলেছে বুঝতে পেরেছে আমার মনের কথা বুঝতে পেরেছে সেখানে তখন বলেছিলেন যে যদিও তারা ব্রাহ্মণ্য অনেক ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করে তথাপি বিষয়ের কাজ তো বিষয় করবে বিষয় তোমাকে অন্ধ করবে তুমি ভজনের পথ দেখতে পাবে না সেরকম পৃথু মহারাজনেই সেরকম পরীক্ষে মহারাজে তোমাকে যে আমি কোটি টাকা দিয়ে দিলাম তুমি বসে বসে দেবে এতে তো কৃষ্ণের পারবে না অনুভব করতে তোমার হাত চুলকাবে পা চুলকাবে মাথা চুলকাবে একটা না একটা কিছু উল্টো করে বসবে যেটা ফলেতে তুমি কোনো ব্রহ্মচারী সন্ন্যাসের কোনো মঙ্গল করতে পারবে নিজেরও পারবে কী সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা গুরু বৈষ্ণব যদি একটা একটা করে ভাগ করে দেখায় তুই যে এই সিদ্ধান্ত নিয়ে বসলি টাকাটাকে লাগিয়ে দিলি এর ফলে দেখ এই এই করে বিপদ আসবে এবং ফিউচারে এই কথাটা আমার ডায়েরিতে লিখে না দেবী এই এই কথা কী করে বিপদ আসবে একটা করে তুই সামলাতে পারবি না এই জন্য আমাদের ভক্তিমনোদ ঠাকুর বহুপাত যা কৃপা দিয়েছেন সেটা পহুপাতের পক্ষেই সম্ভব ছিল এই জন্য ভক্তিমনোথ ঠাকুরের উপদেশে পাওয়া যায় মঠ মন্দির দালানবাড়ি না করার প্রয়াস কিন্তু পহুপাত করেছিলেন কি জন্য তার ক্ষমতা ছিল জগৎবাসীকে মঙ্গল বিধান করুন কেশবপশ্বিমা যে ক্ষমতা ছিল জগৎবাসীকে মঙ্গল বিধান করতে পারে কিন্তু বাকি সবাই পারে না তারা গুলিয়ে ফেলবে পাকিয়ে ফেলবে বিপদ হয়ে যাবে সেই জন্য মটমন্দিন দালালমারি নাকর প্রয়াস এই কথার মানে প্রহুপাত ভক্তিম ঠাকুরের বিরূপ কাজ করেছেন তা নয় এর মধ্যে গুপ্ত রহস্য আছে আরেকটা প্রসঙ্গ হল এই গুরুদেব বর কৃপা গৌর বন মাঝে দিয়া দিয়াচস্থান আজ্ঞা দিলা মরে এই ব্রজেবশী হরিন কর গা তোমরা নিত্যস্বরূপে তোমাদের এইটি কর্তব্য তোমাদের অন্য কোনো কথা বলেনি গুরুদেবের মাথায় পোকা ঢোকেনি গুরুদেব আমাকে বলেছে বাস্তবিক পক্ষে যে আজ্ঞাগুলো দিয়েছে তার গুপ্ত আজ্ঞা হলো এটা। বোঝা গেল কি গুরুদেব তোমাকে কালেকশান করতে দিয়েছে আমি তাহলে কি করব। আমি বৌদ্ধবিকে মূর্খ তা বলেনি তোমাকে মূল উপদেশ এটা বক্রিমী জানিয়ে দিয়েছেন তুমি কি করবে তোমাকে দিয়েছে বাজ্য দি সে সেবা কি তোমার মনটা তো তোমার কাছে তুমি যাচ্ছ কিন্তু মনটাকে তোমাকে ধামে ফেলে রাখতে হবে তোমাকে তো ভয় বলেছি কালম নম ইতি উপদেশ আমার কথাগুলো না বুঝলে আমার বিরুদ্ধে চলে যাবে কালকেই আমি বলে দিলাম একটা একটা শব্দ যদি বুঝতে না পারে এই তো উনি গুরু বৈষ্ণবের বিরুদ্ধেও কথা সঙ্গে সঙ্গে সব প্রত্যেকটা শব্দের মানে বুঝতে তোমাকে তোমার মনটাকে মনটা দিয়ে ভজন করে তো প্রাকৃত মন্দির শুরু করে প্রাকৃত মন্দির ভজন হয় না সেই মনটা পরে অপ্রাকৃত হয়ে যায় প্রথমে হয় না জড়বদ্ধজীবীর যে মনটা সেটাও জড়ো মন মন দিয়ে ভজন হয় তোমাকে কনস্ট্যান্ট গুরু বৈষ্ণবের সাহায্যে ধৈর্য ধরে রাখে এত ধৈর্য পাহাড় ভেঙে যায় সেরকমভাবে ধৈর্য ধরে তারপর আস্তে আস্তে ফল পেতে আনন্দময় ফল পাবে তুমি যদি মনে করে জাদু দেখিয়ে দেবে আমাকে তোমার কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে তুমি যে পূর্ব জন্মে কর্ম করেছ তার ফলটা তোমাকে ভোগ করতেই হবে তোমার কর্মফলের সঙ্গে ভজনতি গুলিয়ে ফেলো না তোমার শরীর খারাপের সঙ্গে কৃষ্ণ ভজনের সম্বন্ধে তুমি গুলিয়ে ফেলছো কিন্তু শাস্ত্র বলছে যে এগুলো তোমার কর্মফলে আসছে তুমি এক পরমসে ব্যক্তি তাদের দেখবে তারা অসুস্থ অবস্থা বাইরে অসুস্থ লীলা করছেন সবসময় মন পরে রয়েছে সেগুলো ভক্তিপ্রমপুরিয় সেই মা যারা অন্তিম সময় দেখেছেন দেখে সারা জীবন কোনো অসুস্থ লীলা নেই সে সময় একটু আবিষ্কার করতে হয় যখন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে তখন দেখছেন এরকমভাবে কীর্তনের তাল দিচ্ছেন এরম শুয়ে রয়েছেন কিন্তু অজ্ঞান কীর্তনের তাল দিচ্ছেন যখন সেখানে নিয়ে গেছে নার্সরা যখন তাকে এরকমভাবে ধরে তখন সেলাইন বিভিন্ন ব্যবস্থা করেছেন তখন সেই অবস্থায় তার চেতনা পূর্ণ কথা বলতে পারছে মাথায় হাত দিচ্ছেন সারা জীবনে কোনো মাতাজি আমাকে স্পর্শ করেনি আজ আমার কি হলো অথচ কিন্তু সিদ্ধ মহাত্মা তিনি তাকে স্পর্শ করলে কি যায় আসে এরকম ভাই দুঃখ হয়ে যায় আমি মাথায় হাত দিই হায় আমাকে স্পর্শ করলো সারা জীবনে তাকে কেউ স্পর্শ করেন তাহলে কেরকম পালন করেছেন এবার চিন্তা করে থাক নাম করতে করতে কেউ যদি হঠাৎ তিনি চোখ বুঝে হরিনাম হট করে সে পায়ে হাত দিয়েছি সঙ্গে হচ্ছে চোখটা ঢুকল যে প্রণাম করলেন কালনাতে তার বাড়ি তাতে এখন গত হয়েছে বারিন বাবু। মহারাজ তুমি আমার পায়ে হাত দিয়ে দি মহারাজ পায়ে হাত আমি ভজন করছি পায়ে হাত দিয়ে তোমার উচিত হয়নি কেন কে কি অবস্থায় রয়েছে শুদ্ধ অবস্থায় আছে কিনা না তো ঠিকই নেই সংসারে বিভিন্ন স্পর্শ এর কাপড় ওর কাপড় স্পর্শ মহারাজ চমকে উঠলেন এবং যে পায়ে স্পর্স করলো সেই ব্যক্তি নিজে বললেন মহারাজকে মহারাজ আমি একটু আশ্চর্য দেখলাম আপনার পাটা যে স্পর্স করলাম যেন কারেন্টের মতো আমার গায়ে লাগলো বলে বলা ওই যে ভজন করছিলাম শক্তিটা তোমার চলে গেল তুমি পা ধুয়ে ফেললে ধরে ফেললে শক্তিটা তার মধ্যে কারেন্টের মতো লাগলো মনে হচ্ছে কেটা ইদানীনকালেও এই আজ থেকে দশ বারো বছর চোদ্দ বছর আগে গুরুপাত দেখেছে সেও কোন একটা ডাক্তার সেই রকম স্পর্শ করেছে বলে আমার মাথায় যতক্ষণ ধরে রয়েছে হাতটা ততক্ষণ হয়েছে কারেন্ট যাচ্ছে এরকম মনে হচ্ছে গুরু বৈশ্ববের অপার মহিমা এসব বদ্ধজীব কোনো উপলব্ধি করতে পারবে না তাদের বিশ্বাস আসবে না সেই জন্য নিজ কর্মফলের সঙ্গে ভজনকে জড়াবে না তাহলে তুমি স্বার্থপর ভজন করছো আমার শরীরটা যেন ভালো হয় আমার টাকা পয়সা যেন ভালো আছে। আমার ব্যবসা যেন ভালো হয় এই জন্য আমি জগন্নাথকে সেরান শরীরের জায়গায় শরীর তো খারাপ হবেই আমাকে তো যেতে হবেই শরীরটার সঙ্গে মনটাকে যে অপ্রাকৃত করো ভজন করতে করতে শরীর মানে তার মধ্যে মানে তার অপ্রাকৃত একটা ভাব আবির্ভাব হয় তার আমি অনেক ব্যাখ্যা করেছি এর আগে এখন করতে পারছি না যাই হোক এভাবে হচ্ছে কথা এখন নারদজি মহারাজ নারদজি মহারাজ নারদজি মহারাজ উপদেশ করেছিলেন অনেক উপদেশ আশ্চর্য আশ্চর্য কিছু উপদেশ তার মধ্যে নারদজি মহারাজ এখন এই বাসুদেবজিকে উপদেশ করতে বলেছিলেন তখন বললেন যে তুমি আপ যে হে হে বসুদেবজি যে তুমি আম্মাকে যে প্রশ্ন আজকে করলে যে কি করে আমরা ভজন করব করে আমরা যাব সেসব তো অনেক প্রশ্ন করেছিলেন এগুলো আমি আর তুললাম না সেই প্রশ্নগুলো তুমি উত্তর পেয়ে যাবে আমি প্রাচীনকালে একটা ঘটনা ঘটেছিল সেটা তোমাকে যদি বলি তুমি পেয়ে যাবে বলে সেটা কি বলছে বলছে একবার নিমি মহারাজের রাজত্বকালে নিমি মহারাজের রাজধানীতে বলছেন সেখানে বলছেন কবির নবযোগেন্দ্র অর্থাৎ এই যে আমি বলেছিলাম ঋষভ দেবীর যে পুত্রের কথা বলেছিলাম স্কন্দ আলোচনা প্রসঙ্গে সেই নবযোগেন্দ্র হঠাৎ সেই নিমি মহারাজের রাজসভায় হঠাৎ দেখছি ওপর থেকে আসছে নাপছে চতুর্শন যেরম নামবে অনেক অনেককে কৃপা করেছেন অনেক মহারাজকে কৃপা করেছে আমি বলেছি তোমরা ভুলেই যাও কোনো মনে থাকে না চতুশন নামছেন এরকম আকাশ থেকে যদি নারদ্জি কৃপা করার হয় নারদ্জি এরকমভাবে তোমার কাছে নামবে যুধিষ্ঠির মা আজকে নেমেছিলেন উপদেশ করেছিলেন প্রথম পদমস্কন্ধে বলেছিলাম সেখানে বলছি এরকম নামছেন ওতেই থাকি যে আরে সূর্যের মতো আলো কোথা থেকে আর জল করছে কোটি সূর্য উঠেছে নাবলে। এবং তারা আসার পরে এই নিমি মহারাজজি যেসব প্রশ্ন করেছিলেন হে হে বসুদেবজি মা তুমি সব প্রশ্নই করবে আমি যদি ওদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই কি কী উত্তর দিয়েছে সব পেয়ে যাবে ধর্ম কী ভাগবত ধর্ম কিরমভাবে পালন করতে হয় ইত্যাদি এইসব কথার সব সমস্ত উত্তর তুমি পেয়ে যাবে আমি সেগুলো তোমাকে বলছি সেই নবজঙ্গ কে কে কে আছে না এগুলো গনু হাতে কবির হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পেপলায়ণ আবির্ভত্র অথ দ্রুমিল চমস্কর ভাজন এরা সব আর বিদেহরাজ এবার বলছেন বিদেহ রাজহরাজ নিমি মহারাজ নিমি মহারাজ বলছেন যে আপনারা এসে গেছেন যে কত বড় করুন আপনাদের আমি তো আপনার কোনো সুকৃতি করি নাই আপনারা কি করে আমার কাছে এলেন আমি তো তা জানি না তবে যখন এসে পড়েছেন বস সৌভাগ্যের উদয় কোটি জন্মের সৌভাগ্যের উদয় অনন্ত কোটি জন্মের সৌভাগ্যের উদয়ে আজ আছে আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে আমার তো এক করে এগুলি যদি উত্তর দেন তাহলে খুব ভালো হয় আমি তো रही विदेहरा अर्था नि मन्े भागवत साक्षात्व दान वधुद्देश चरती जरा निजो जन आष्णु जरा निजो जन आ मन्े भागवत भागवत साक्षात्सदान व मधुद्द मधु मधु मधुद्दी भगवान ভগবানের যারা নিযোজন বিষ্ণুর হুতান যারা ভগবানের নিযোজন তারা এই জড় মঙ্গল করার জন্যই যান তারা বিভিন্ন জায়গায় যান বিভিন্ন উপদেশ করেন তাদের নিজের কোনো স্বার্থ নাই যেদিন এটা বুঝতে পারবে তখন বুঝতে পারবে যে আমার কোনোটাই সমালোচনা ছিল না কোনোটাই সমালোচনা সুখদেব গোস্বামী যখন গালাগাল দিচ্ছেন এটা সমালোচনা নয় যারা গুরুবৈষ্ণব সেবা আত্মনিবেদন করেননি তাদের শ্রীমুখে হরিকত সোনামানের সর্বনাশ উপস্থিত হবে যথা যথাপয়োগ কিন্তু জগত লোক এইভাবে অমলবরণ করছে আমাদের কিছু করার নেই আমার সমালোচনাগত বসতে বসিনি স্বাস্থ্যের কথাগুলো তুলে ধরেছি তাতে যদি ভুলব যে কেউ বুঝবো আমার কিছু করার নেই সেই যে বলছেন দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভাঙ্গুরা এই তো মানুষের দুদিনের দেহ এই আছে এই নেই কিছু করার নেই একজন ফ্যামিলিতে তার বাবাকে বলেছিল আপনার কন্যা অমুক দিনে মারা যাবে এবং অপঘাতে মারা যাবে তো বললো অপঘাতে মারা সব সভনাশ করেছে অপাতে কী করে মারা যাবে তা বলেছি কি অপঘাত সে বলেননি এত বিস্তৃতভাবে তাহলে এক কাজ করে সেই কন্যাকে সেই দিন আর বাড়ির বাইরে একদম যাবি না বুঝলি বাড়ির বাইরে একদম যাবে না বলুন বাড়ির ভেতরে বাড়ি ভেতরে শুধু না একটা ঘরের ভেতরে তাকে তালা বন্ধ করে তো ঘরে থাকে কি করে বিপদ আসে আমি দেখি কি করে বিপদ আসে আমি দেখি তার বাবা বলছে চ্যালেঞ্জ করেছে এখন বিপদ আসার হলে তো কীভাবে আসবে তুমি জানো না সে ঘরের ভেতরে রয়েছে ঘরের ভেতরে আগুন নেই ছুরি নেই কাটারি নেই কিচ্ছু নেই কোনো কিছু নেই কন্যা কী বলছে বলে এখন আমাকে ঘরে তালা দিয়ে দিয়েছে আর কী করবো এখন পরে পড়ে ঘুমাই আর ঘুমাচ্ছে বলে তাকে আর সেরকম বয় মরে বন্ধ করে রেখেছে তাকে ঘুম তা ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমোতে কী হলো হঠাৎ ওপর থেকে পাকাটা ভেঙে তার বুকে পড়ে গেল বুঝো এবার মৃত্যু দরজা খুললো মৃত্যু যদি হওয়ার হয় তোমার যে কোনো মতে যাবে তার জন্য তুমি চিন্তা করো না এনি হাউ ইউ আর ইউ আর ইউ টু ড্রাই হাউ দ্যাট আই ক্যান সে এটা জানো সেই জন্য তুমি সচেতন হও এইটা হচ্ছে কথা সেখানে এই যে নিমি মহারাজ বলেছেন ভালোই বলেছেন দুর্লভ মানুষ দেহ দেহি নাম ছনভঙ্গর সত্যি তো তাই দুর্লভ মানুষ দেহ লব্ধ্যা সুদূর্লভদম বহু সম্ভবান্তে মনুষ্যমর্থতম অনিতমপি হি ধীর তুরু নাম যত নতেত অনুমিত্যু যাবৎ নিঃশ্রিয় নিঃশ্রিয় সাহ বিষহ খুলু সর্বত স্বার্থ ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা যদি শোনেন তাহলে পাগর হয়ে যাবে কিন্তু সময় নেই কী করব সেই জন্য দুর্লভ মানুষ দেহ দেহী নাম ছনভঙ্গুর কখন তুমি চলে যাবে দের ইজ নো সচ গ্যারেন্টি কোনো গ্যারেন্টি তোমার কাছে নেই সেই তোমাকে সাবধান হতে হবে ভূতের নাচ নেচনা সেই জন্য তত্রাবি দুর্লভ মানে তার থেকেও বড় দুর্লভ হল বৈকুণ্ঠ প্রিয় দর্শনের ভগবানের যে নিজজন যারা মানুষ স্বরূপ ধারণ করে গুরু বৈষ্ণব রূপে তোমার কাছে বিচরণ করছে তোমাকে বাঁচানোর জন্য তাদের সঙ্গে যদি চালাকি করে ফেল আর তোমার রাস্তা চিরকালীন তাদের সঙ্গে যদি চালাকি করে ফেল তোমার রাস্তা চিরকালেম বন্ধ হয় আর কিছু করার নেই ভগবান এতটা করুণা করেছেন সেইসব সব গুরু বৈষ্ণবকে তোমাদের কাছে এনে সমস্ত কি ব্যবস্থা ভগবানের দায়িত্ব রয়েছে রাস্তা বলুন ভাগবত ধর্ম কাকে বলে মনে অকুত ভয়ম অচ্যুত পদাম্বুজ পদাম্বুজ পদাম্বুজ পাত্র নিত্যম বলছেন কে উত্তর দিচ্ছেন প্রথমে কবি উত্তর দিচ্ছে ভাগবত ধর্ম কাকে বলেছেন বলছেন সংসারে অশ্মিনের নিন এক পলক এরকম চোখটা পড়তে যতক্ষণ লাগে সেই পলক যদি তুমি সাধু সঙ্গ করো সাধুকে দেখে নাও আর সাধু সঙ্গ করে দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট হ্যাঁ বুঝতে চু অফ ইউর আইস ইউ সি দিস দিস মাছ টাইম ইজ সাফিসিয়েন্ট ফর you, ইফ ইউ গেট হ্যাঁ অনেস অ্যাসোসিয়েশন সাধু অ্যাসোসিয়েশন ফর দ্যাট মাছ টাইম দ্যাট ইজ মোর দ্যান এটা হচ্ছে অসম্ভব ব্যাপার এটা বিশ্বাস হবে না আমি সব প্রমাণ জৈব ধর্ম থেকে বিভিন্ন থেকে প্রমাণ করে দিয়েছি সকালবেলা আলোচনা প্রসঙ্গে সংসারে অশ্মিন খানার ধি সৎসঙ্গ সেবদের নিনাম অথ আমার মঙ্গল হচ্ছে না এর বাইরে ভূ কোথায় সর যে সর্ষে দিয়ে ভূত ছাড়া তো সর্ষের মধ্যে ভুস ভুকে রয়েছে তুমি সেটা জানতে পারছো না বলছো সর্ষে তো আছি মহারাজ ভূত ছাড়া বা লোকগ দিয়েছ হচ্ছে না কেন হবে বল সেই জন্য তো এই অবস্থা মঠ সব রয়েছে কেন হচ্ছে কি কি অবস্থা বল যে হরি কথা শুনলে যে কোনো বদ্ধজীব আমি ভাগবত ছুয়ে যে কোনো তুমি কাজ করো সব বন্ধ করেছি একটা বদ্ধ জীব যা সাধুর প্রতি শ্রদ্ধা আছে একটা লোককে নিয়ে যা সংসারে কাজ যেসে সব চলে যা একটা লোক খালে আমি একা ঘরে বসবো আর কাউ দোষ দর্শন করতে দেবো এবার দেখো তার জীবনে পরিবর্তন করে তোমার যদি না দেখাতে পারি তো আমার গুরুদের মিথ্যা এত বড়ো কথা আমি বলে দিব কিন্তু তোমরা দোষ দর্শন করবে এই তো এই আমার করছে আমার আমার কিছু করার নেই তখন আমি কী করব আমার উপদেশগুলো তোমরা নিতে পারছ না সেই জন্য বলছেন সংসারে অশ্বিন ছনার দি সৎসঙ্গাম আর ভাগবত ধর্ম কার বলে যে ভাগবত ধর্ম বলে জানো আস্থায় নর যেটাকে আশ্রয় করলে পরে বল যে আমি এটা আলোচনা করবো এখানে কবি এবার উত্তর দিচ্ছেন নজনের মধ্যে একজন উত্তর দেবেন আর আটজন শুনবে আর বাদ বাকি লোক তো শোনার লোক তো আছেই রাজা আছে অন্য অন্য লোক আছে আর নজনের মধ্যে একজন বক্তা হন আর আটজন শোনে চতুর্সনের মধ্যেও তাই চতুর্সনের মধ্যে চারজনের মধ্যে একজন হরিকতা বলেন আবার তিনজন বসে শোনেন আবার তিনজনের মধ্যে আবার তিনজন চারজনের মধ্যে আরেকজন বলেন আবার তিনজন বসে বসে শোনেন হরিকতা এ ধরনের জিনিস মিথো প্রতি মিথতুষ্টি নিবৃত্ত মিথমাত্মা নিবৃত্ত মিথম আত্মা নাহা নিজের মধ্যে আলোচনা করেন হরি কথা মঙ্গল মঙ্গলকর জিনিস আর ভগবত ধর্ম কাকে বলে ইত্যাদি যদি আমার জানার যোগ্যতা থাকে আপনি কৃপা করে যদি বলেন যোগ্যতা দেন তো শোনান এগুলো আমরা তাহলে বাঁচতে পারি আর সংসারের লোকও প্রমাণ থাকবে সেখানে বলছেন মনে অকুত ভয়ম্যুতাম্বুযাত্র উদ্িগ্ন বুদ্ধের অসতাত্মি চারিদিকে ভয় ভয় আর ভয় সবাই একটা একটা ভয়েতে কাতর হয়ে পড়ে কেউ নির্ভীক নেই এখানে একজন নির্ভীক সাধু যে প্রতিষ্ঠাকে সম্পূর্ণ জঞ্জালের মতো ফেলে দিয়েছে সে নির্ভীকভাবে চিৎকার করে কথা বলবে বাকি সবাই ভীতু প্রত্যেকে কেউ বলতে পারবে না আমার মধ্যে ভয় নেই একমাত্র সেই সাধু হচ্ছে নির্ভীক এবং নির্ভীক সাধুই হরি কথা বলবেন অন্য কেউ বলবেন এইসব কথা জীব গোস্বামীবাদ জানিয়েছেন বক্তা সরাগ নিরাগ দ্বিবিধ ভাবে আমি আলোচনা করেছি কেউ মনে রাখতে পারেন। সেখানে বলছেন যে ভয়কে তাড়াতে গেলে একমাত্র একটা অভয় একটাই রাস্তা খোলা আছে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা কর। সব চালাকি কি ছেড়ে দাও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথের আরাধনা কর। এবং দেখো আমার কথা শুনে ফল পাও কিনা সেখানে বলছে এই ধর্ম কাকে বলে হে রাজন শোনো যে ওই ভাগবতা প্রোক্ত উপায় আত্মলব্ধ আত্মবস্তু যে কথার দ্বারা যে ধর্মের দ্বারা লাভ করবে সেটাই ভাগবত যে ওই হি ভাগবতা প্রোক্ত উপায় আত্মলব্ধ অঞ্জ পিদুষা বিদ্যি ভাগবতা নি তান জান রাজমাদ ধাবনিত অনেত্রেহ কি বললেন ব্যাখ্যা করার সময় গুরু ভালো করে শোনো অন্যদিকে আত্মা শরীর নয় তোমার শরীর নয় তোমার ভেতর আত্মা আছে তারপর মঙ্গল আনন্দ দেবে সেটাকে বলে যে বই ভাগবতা প্রত্যা উপায়ী উপায় আত্মালব্ধায় আত্মার যে খোড়া যে বস্তুটা দরকার আত্মা কাজ যে তোমার তুমি দিচ্ছ না সেই বস্তুটাকে তুমি দাও সাধুগুরু বৈষ্ণবের পাতে হ্যাঁ আর অঞ্জ যেটা লাভ করলে পরে খুব শীঘ্র তুমি কি অঞ্জ হংসাম অবিদুষাম বৃদ্ধি ভাগতায় আত্মতত্ত্ব খুলে যাবে তোমার জীবনে অন্ধকার সব চলে যাবে আর যে ধর্মকে তুমি আশ্রয় করলে আশ্রয় মানে আশ্রয় নিলে এইখানেই কিন্তু ভেজালটা ঢুকে থাকে সবাই বলছে আমরা আশ্রয় নিয়েছি গড়িয়া মোটে আমি প্রমাণ করতে আশ্রয় নাওনি তাই জন্য তোমার দুঃখ ওরা বলছে আশ্রয় যে এই তো তিলক মেলা করেছে দেখ আর শাস্তু বলছে তুমি আশ্রয় নেও নি পৌপাত বলছে তুমি আশ্রয় নেও নি কথা বলছো আশ্রয় নিয়েছো কোথায় আশ্রয় নিয়ে তোমার দুঃখ থাকছো না কথাগুলো বুঝতে হবে ভেজাল দিলে চলবে না যে একটা কথা বলে চলে গেলাম ভাষণ দিয়ে এগুলো জানো আস্থায় মাইন্ড ইট এই পয়েন্টটা মাইন্ড ইট এই পয়েন্টটা এটা কি জানো আস্থায় এই আস্থায় কথাটা মানে হলো ধরো তোমার বিশাল বন্যা আসছে। বন্যায় তোমার ছেলে মেয়ে সবাই হাঁড়ি কড়া সব ভেসে যাচ্ছে হয়েছে হয়েছে কিছুদিন আগে তো হয়েছে তোমাদের সেই সেই ওই যে উত্তর উত্তর দিকে সে নাম কি জায়গা হ্যাঁ ওই সামনে এই সব উত্তর তোমাদের যে যাও নবদ্বীপ দিয়ে উত্তর দিকে যাও সে জায়গা সব হয়েছে বন্যায় তোমাদের পূর্বাশ্রমের যে সেখানে বন্যা বিশাল সেখানে বন্যাতে সব ভেসে হাড়ি কড়া সব ভেসে যাচ্ছে এখন যে ব্যক্তি ভেসে যাচ্ছি যে জ্ঞান হলো যদি হঠাৎ দেখে একটা গাছে ডগা ভেসে যেতে হঠাৎ একটা একটা বটগাছের একটা জটা পেয়ে গেছে সে কি করবে তখন বন্যার কারেন্ট তো চলে যাচ্ছে তখন সে কী করবে বটগাছের জটা দেখা পাগলের মধ্যে রাখবে কোনো মতে তাড়াতাড়ি সেইটাকে ধরে কোন মাঝে গাছের ডালে উঠে বসবে এবার তোমায় কল্পনা আমি এর চেয়ে ভালো উদাহরণ দিতে পারবো না সমুদ্রের মাঝখানে ডুবে গেছে তখন যেভাবে একটা অবলম্বন নিয়ে তুমি পাগলের মতো বাঁচবার চেষ্টা করে। এ ড্রাউনি ডুবন্ত জোরে ধরে রাখত এরকম ধরনের গুরুজি দ্যাট ওয়ে হ্যাঁ এইভাবে যদি আশ্রয় নিতে পারে তাহলে সেটাকে বলে গৌরী মোটে সেরম্বা কেউ করে বল এবার বলার সময় বলছে আমার ফল হচ্ছে না গুরুদেবকে দোষ দিচ্ছে গুরুদেব বোধ হয় বলছেন জান আস্থায়ও যাকে জাপটে ধরলে পরে আশ্রয় করলে জান আস্থায়ও নরাজন নপ্রমাদ তো কহিচিত কখনই তার পতন হবে না যে ভাগবত ধর্মকে এরকম এরকমভাবে ধরবে আঁকড়ে একবারে জোরে জানো আস্থায় নর রাজন নমাদচিত এবং যে চোখ বুঝে চলে এরকম চোখ বুঝে ধাওয়ন নিমিলিত বা নেত্রে ন স্খলে না পথে দিও তার পতন হবে না তার মানে অন্য সামাজিক বা অন্য বিষয়ের প্রতি সচেতন যদি না থাকে কিছু দেখব না একমাত্র ভগবানের ভক্তি ভাগবত ধর্মকে আলোচনা এরকম এর মানে হলো এর অনেক ব্যাখ্যা আছে আমি করবার সময় পাচ্ছি না কি করব কায়ে করবো কায় না বা যদ স্বাবিত স্বভাব করম পরশী নারায়ণীতি সমর্প কায়ন বাচা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম হরি যা কিছু কায় মনো বাক্যের দ্বারা যা কিছু তোমরা জীবনে করবে এখন থেকে প্রতিজ্ঞা কর আজকে তোমরা সবকিছু ভগবান নারায়ণের জন্য করবে অর্থাৎ কৃষ্ণের জন্য করবে অন্য কিছু করবে না না করি যেদিন তুমি আমি যেটা বললাম সেটা পালন করবে ভয় দ্বিতীয় অভিনেবেশ্ব ঈশাত অপেত বিপর্যয় অশ্রুতি তনময় অতভুত আ ভক্ত গুরুদেব তাত্মা এই শ্লোকের ব্যাখ্যা আমি বিভিন্ন সবাই করেছি আজকে সময় হচ্ছে না ভয়ম দ্বিতীয় তোমার যে দ্বিতীয় অভিনেত জগন্নাথ ছাড়া অন্য কিছু জগতে আছে বলে তোমার যে দ্বিতীয় ভিনিবেশ এই তোমার এত আতঙ্ক ভয় এই ভয় তোমার থাকবে না এরপরে এই নবযুগদের মধ্যে এক একজন করে কবির হবির অন্তরিক্ষ প্রবৃদ্ধ পিপ্লায়ন একটা বিশাল উপদেশ করেছিলেন সেই উপদেশগুলো বলতে ভগবত ভজন কিরাম হয় কলিকালে ভগবানের লক্ষণ কি কলিকালে কি দ্বারা কিভাবে উদ্ধার পাওয়া যাবে সমস্ত ভগবানের যে ভগবান যে অবতীর্ণ কোন কোন কালে কি পদ্ধতিতে ভগবানকে ভজন করা যায় প্রচুর প্রশ্ন প্রচুর উত্তর এই সব কথাগুলো নবযোগেন্দ্রর এই যে আছে কবির হবির অন্তরিক্ষ পিপ্লায়ন ইত্যাদি সব শোভন কীর্তনের অপূর্ব জাগলারি জাদু সব বর্ণনা করছেন কী করে তুমি এই কর্মার গল থেকে তিনি বেরিয়ে নৃত্য জগতের আনন্দময় জগতে তুমি প্রবেশ করতে পারো ইত্যাদি কথা বলেছেন তারপরে এবার আস্তে আস্তে আমি অনেক কথা বলতে সুযোগ পাচ্ছি না ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে যান তখন উদ্ধবজি কাঁদছেন হাও হাউ করে উদ্ধবজি উদ্ধবজি বলছেন আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো ভগবান হচ্ছে না আমাকে তোমার প্রতিনিধি হিসাবে এই জগতে আচার্য হিসেবে থাকতে হবে তোমাকে তত্ত্ব উপদেশ করলেন জিজ্ঞাসা করলেন উদ্ধবজি যে সব তত্ত্ব উপদেশ করেছিলেন সেখানে উদ্ধবজি শুনেছিলেন আরেকজন ছিলেন মৈত্রীয়মণি দুজন ছিলেন তার কাছে শেষ সবাই অন্তর্ধান করে গেছে যদুবংশের কেউ নেই সেই ভগবান তখন এই দুজনের কাছে ভাগবত তত্ত্বকে গোপন তত্ত্ব উপদেশ করেছিলেন উদ্ধবজি সেই সব তত্ত্বগুলো জেনেছিলেন আর মুনি মণি উদ্ধবজি আচার্য হিসেবে রয়েছেন তাকে বলছেন তুমি সোজা আমি চলে যাচ্ছি নিত্যধামে তুমি চলে যা যাও বৌদ্ধিকাশ্রমে উদ্ধবজি বৈদ্রিকাশ্রে চলে গেলেন হাওয়াও করে কাঁদতে কাঁদতে কান্না থামছে তার পাগল হয়ে যাচ্ছেন যেদিকে দেখছেন খালি কৃষ্ণ কোথায় গেল আমার কৃষ্ণ আর আরেকটা স্বরূপে উদ্ধবজি ব্রজমণ্ডলে রয়েছেন উদ্ধব কুণ্ডে দু জায়গায় তিনি রয়েছেন একটা হচ্ছে উদ্ধব কণ্ডে কুণ্ডে নিত্যবাস করছেন একটা হচ্ছে তিনি বৌদ্ধিকাশ্রমে যদি যান কেউ বৈদ্রিকাশ্রমে সেখানে নরনারায়ণ কুবেরজী মহারাজ উদ্ধবজি গণপতি মহারাজ সব রয়েছে এরা সব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত উপদেশ করে করেছিলেন সেই উপদেশগুলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত সমস্ত বিষয় রয়েছে সেই উপদেশগুলো যদি আপনারা শোনেন কালের যে সমস্ত আপনাদের মধ্যে কুসংস্কার রয়েছে অন্ধকার রয়েছে সেগুলো সব চলে যাবে কিন্তু আমি এইসব কথা বিস্তৃতভাবে বর্ণনা করতে পারছি না কালকের দিনটা খালি রয়েছে কালকে আমাকে বলতে হবে যেহেতু কালকে স্পর্শ রয়েছে পুরুষোত্তম কালকে স্পর্শ সাড়ে আটটা নটার পর শেষ কালকে বিকেল বিকেলবেলা হয়তো আলোচনা হবে আমি সেখানে এগারো স্কন্দের আরও কিছু বিশেষ আলোচনা আমি করতে চাই এবং বারো স্কন্দের সেখানে কালকে একটু সময় লাগবে একটু আগে আরম্ভ করো সেখানে তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অবদুতের একটা সুন্দর কাহিনী বলেছিলেন তাকে অবদুত কিভাবে জীবন জীবনযাপন করেন কিভাবে গুরু গ্রহণ করেছিলেন চব্বিশ গুরু ইত্যাদি কথা সমস্ত কালকে কিছু আলোচনা হবে এবং কালকে আলোচনা হয়ে সেখানে ত্রিডন্ডী ভিক্ষুকের কথা আলোচনা করব মেন এগুলো সমস্ত কীর্তন করার পর্যন্ত কেউ থাকে না আমি দুঃখেতে মরে যায়। কীর্তন করার থাকে না সোয়া হয়ে যায় তখন কীর্তন করার কেউ নেই এই হচ্ছে মৃত অবস্থা ডেড বডি পরে রয়েছে কিছু করার নেই কে নো বাচা মনসে বুধনুসা কর সকল পরস নারায়ণে সামর্পয়ে বাঞ্ছকি পাবনিভ্য বৈষ্ণেভ্যো নমো নম